السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بحسان إلى يوم الدين وبعد يقول الله سبحانه وتعالى وأن هذا صراط مستقيم فاتبعوه ولا تتبعو السبل فتفرق بكم عن سبيله يقول الله عز في علام أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يعدن به الله شمالي تو اپس تي ديني بھائي و بناراء الله رب العالمينير شمستو برشنقشا و شکری عدائي قرار پور ام را اما ده جنه داري تو بشوي شه بشوي اردیک انشاء الله تعالى اگو ده দীর্ঘদিন থেকেই বইয়ের উপর আলোচনা শুরু করেছি বইটি হচ্ছে গুলো আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করে আসছিলাম এর প্রথম যেই আহ বা প্রথম যেই বিষয়টি আমরা আলোচনা শুরু করেছি সেটি হচ্ছে মানহাজুদ্ তালাকটি বলে স্তেদলাল হচ্ছে দলিল পেশ করার ক্ষেত্রে আর তালাককি হচ্ছে বিধান গ্রহণের ক্ষেত্রে মানে এবং দলিল পেশ করার ক্ষেত্রে যেই মূলনীতি গুলো রয়েছে সেই মূলনীতি নিয়ে আমরা আলোচনা শুরু করেছি সেখানে আমরা অনেকগুলো মূলনীতি ধারাবাহিক আলোচনা করেছি প্রায় নয়টি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম আপনাদের সম্ভবত খেয়াল আছে গত আলোচনার মধ্যে আমরা যে বিষয়টি শুরু করেছিলাম সে বিষয়টি হচ্ছে যেখান শেষ করেছিলাম সেটি হচ্ছে যে উম্মাতের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যাদেরকে এলহাম করা হয় থাকে যারা এলহাম প্রাপ্ত হয়ে থাকেন এই বিষয়টি নিয়ে আমি অনেকগুলো কথাই আপনাদের সামনে আলোচনা করেছি এবং সেখানে যে মুদ্রা কথা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে আবার এই কথাও আমরা স্পষ্ট করেছি এলহাম কোনো ধরনের অহির বিষয় নয় এলহাম হচ্ছে কোন ব্যক্তি কোনো বিষয়ে তার অন্তরে সুস্পষ্ট কোন ধারণা লাভ করা এই ধারণাটুকু তাকে কোন একটা বিষয়ে কনফিউশন থেকে অথবা সন্দেহ থেকে তাকে একটা সঠিক দিক নির্দেশনা করে থাকে এলহাম এর অতিরিক্ত একটা প্রোগ্রামে দেখতেছিলাম জননিক আলেম তার প্রোগ্রামের মধ্যে তিনি বলতেছিলেন যে এলহাম হচ্ছে সুরিয়তের একটা গুরুত্বপূর্ণ দলিল এলহামের মাধ্যমে আই বুজুরগান দিন আউলিয়া কুতুবরা যে সমস্ত বিধান দিয়েছেন সেগুলোকে অস্বীকার করা কোনো জোর নেই নজবুল্লাহ তাহলে যদি এলহামকে শরীয়তের একটি উৎস মনে করা হয় এলহামকে শরীয়তের একটা মানে দলিল হিসেবে মনে করা হয় তাকে তাহলে তো পর্যন্ত শরীয়ত অস্থিতিশীল অবস্থায় থেকে যাবে বাংলাদেশের সংবিধানের মতো যার খুশি যেভাবে সেভাবে পরিবর্তন করবে যেভাবে খুশি সেভাবে করবে যেগুলো কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই এবং এগুলো সবটাই দিনই পরিণত হবে আমার কাছে আমি বলবো যে আমার সাইফুল্লাহ এলাম হয়েছে এই এই শৈিয়তের অংশ এটি আমি আবিষ্কার করলাম আবার আরেক খুঁজে এসে বলবেন যে দা তার কাছে এলাম হয়েছে যে নামাজ উঠাই দিয়েছে তো এভাবে পুরা দিনটাই শেষ পর্যন্ত তার স্ন হয়ে যাবে এর কোনো ধরনের কি থাকবে না স্থিতি স্থিতিশীলতা থাকবে না কোনো ধরনের স্বাভাবিক এর মধ্যে থাকবে না স্বভাব হচ্ছে এমন মূলনীতি বা এমন মৌলিক বিষয় যেগুলোর মধ্যে কোনো ধরনের পরিবর্তন আর অধিকার কারণে আর ইসলামের মধ্যেই শুধুমাত্র এই এটি হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা এমন একটি দিন যার মধ্যে স্বভাবত রয়েছে যার উপর ভিত্তি করে মূলত মানুষগুলো সত্যিকার মুসলমান হবে ইমানের উপর প্রতিষ্ঠিত থাকবে তো এই এই যে আলেম বক্তব্য দিচ্ছেন এলহামের কথা বলে এটি সবচেয়ে বড় বিভ্রান্তি এলহামকে দলিল হিসেবে কোনো যুগে কোন যুগে কোন আলেম এলহামকে দলিল হিসেবে গ্রহণ করেননি এলহামকে অবকাশ নেই যে উমুক আলেম তিনি এলহামের মাধ্যমে পেয়েছেন তো তিনি খত গান চালু করে দিয়েছেন এলহামের মাধ্যমে চালু করে দিয়েছেন আরেকজন এলহামের মাধ্যমে খত নারিয়া চালু করে দিয়েছেন তো এভাবে কত শত খতম কেমন পর্যন্ত আমার মনে হয় শেষ পর্যন্ত খতমের যারাই আমরা না ইসলাম পালন করার সুযোগ হবে না এভাবে দিনকে মানে নিজেদের ইচ্ছা মতো খাহেস মতো তৈরি করে নেবে এটি কোন যুগে বলেন নেই সুতরাং উন্মাতের এই সময় যদি কোন ব্যক্তি মনে করেন যে এলহামটা সূর্যতের দলিল তাহলে তার এই সবচেয়ে বড় বিভ্রান্তি কারণ এলহামকে সূর্যতের দলিল হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই बड़े विभ्रांति ना एक था था आज जा जा थे उन्नत मध्य किसु संख्यकोक केल्लाबुल हिदायत प्रति रखबे हिदायत थी विच्छुत होनादेशदा सल्लाहम यह विषय टी स्पर এই যে মানে এর মাধ্যমে দিনের কোনো বিধান সাব্যস্ত হবে দিনের কোন বিধান সেখান থেকে আমরা গ্রহণ করবো বরং এটা বোঝার জন্য কিছু সংখ্যক লোক থাকবে তারা হেদায়ত থেকে বিচ্ছিত হবে না আল্লাহ রাবুল্লাহ তাদেরকে হেদায়তের উপর প্রতিষ্ঠিত রাখবেন মূলত এই দিক নির্দেশনা করার জন্য রসুল হুদা সাল্লাহ উল্লি তাদের এই মর্যাদাটুক তুলে ধরার জন্য রসুল উল্লাহ সাল্লা উলি ইসলাম এই কথাটু বলেছেন আর এটি এক প্রকারের কারামত হতে পারে এটি এক প্রকার আল্লাহ করেন সর্বশেষ যে বক্তব্যটুকু আহ লেখক আমাদের সামনে তুলে ধরেছেন এই মূলনীতির মধ্যে সেটি হচ্ছে तबलीगिने सब आप सुनने एक बी आज ए जोधर मान स्वप्न गल्प आई समस्त लोके आदे को स्वप्न एग्जी देखे क्या মানে এত সন্দেহজনক স্বপ্ন যে একটাও স্বপ্ন দেখেছে না এই ধরনের দিয়ে সেখানে বই রচনা করে শূন্য পড়ার জন্য যেহেতু হৃদায়তের মূল গ্রন্থ আমাদের কাছে আছে আর আমরা সেগুলো বাদ দিয়ে আমরা এই ধরনের বই পড়তেছি যে বইয়ের মধ্যে সমস্ত গল্প কাহিনী সংকলন করা শুরু হয় তাহলে সংকলন তো শেষ হবে না জীবনে প্রয়োজন তাহলে তো ইসলাম আর ইসলাম থাকলো না ইসলাম মানে মানুষের স্বপ্নের মধ্যেই চলে গেল সব স্বপ্নের মাধ্যমে হাদিস মানে সহি করা হাদিস করা শুরু হয়ে যাবে স্বপ্নের মাধ্যমে ইসলামের বিধান রোহিত করা শুরু হয়ে যাবে যেমনি ভাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ারি তার মানে ইংরেজদের দেওয়া ওহির মাধ্যমে সে ওটাকে রহিত করে দিয়েছে ওটাকে রহিত করে দিয়েছে ইত্যাদি অনেক কিছু রোহিত করে দিয়েছে ঠিক এভাবে প্রত্যেকটি স্বপ্নের মাধ্যমে শুরু হয়ে যাবে তো এজন্য এগুলো সৈয়তের কোন মাস্টার বা কোন সোর্স না কোনো দলিল না এটি তিনি স্পষ্ট করেছে শুধু সৈয়তের দলিল যেটা বরং এগুলো কোন গ্রহণযোগ্য বিষয় নয় যে না এটা একটা মৌলিক বিষয় হতে পারে এটি মানার কোন সুযোগ নেই এই অনেকে হয়তো অনেকে কথা বলেন যে আপনি তাহলে সিফুল্লাহ ভাই কি বলতে চাচ্ছেন যে অমরুল খতারু সারিয়া রাজিয়াল মানে ওই যেটা লালেখা ই রহমতুল্লাহ করেছেন মিথ্যা আমি মানে তাকে মিথ্যা কথা বলতেছেন এটা কোথায় পেয়েছেন কিছু বলতে পারে না আসুন তো পড়ালেখা নেই তখন বয় পেয়ে গিয়েছে তখন আমি বললাম যে হ্যাঁ এটা আছে এটা ডাহা মিথ্যা কথা নাই আমি জানতে চাইলাম যে আপনি আদৌ পড়ালেখা কথা বলেন নাকি ফালতু কথা বলে। বুঝতে পেরেছি যে আপনি আসলে না পড়ালেখা না করেই কথাবার্তা বলেন ফালতু কথাবার্তা বলেন তারপরে তাকে বললাম যে এটি কি আসলে এই জন্য সৈয়তের বিধানগুলো সত্যিকার ভাবে এগুলো কারামত মানে কোন ওলির কারামতের উপর কোন বিষয়ের উপর এগুলো প্রতিষ্ঠিত নয় যদি আপনি আসমানের মধ্যে দেখালেখা দেখেন কেউ কেউ আবার বিভ্রান্তি তৈরি করেছে যে মানে চাঁদের মধ্যে অমুকের ছবি দেখা যাচ্ছে তো অমুকের ছবি দেখা যাচ্ছে মানুষ কত প্রকারের বিভ্রান্তি আমাদের মধ্যে মানে শেষ পর্যন্ত এই দেশটার মধ্যে হাজার রকমের মানে চিন্তাধারায় মানুষদেরকে দ্বিধা বিভক্ত করে সে মুসলিম উম্মা হয়তো শেষ পর্যন্ত অস্তিত্বহীন হয়ে যাবে তাদের পরিচয় হারিয়ে যাবে এমন ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়ে যাচ্ছি এবং সেটার পিছনে আমরা জ্ঞান না থাকার কারণে আমরা দৌড়াচ্ছি এই বিষয়ে মানে আমরা দৌড়াচ্ছি আমাদেরকে যে যেভাবে বলছে সেভাবে আমরা দৌড়াচ্ছি বিভ্রান্তিগুলো যদি আসমানের মধ্যে বিশ্বাস করবো না আমার দিন এটাকে বিশ্বাস করতে নিষেধ করেছে আমি এটা বিশ্বাস করবো না এটা কেউ বলবো আমাকে এসে বিশ্বাস করাতে পারবে না আমার ইমান এর পরিপন্থী কারণ এটা হতে পারে না কোনো দিন বুঝে আসছে কিনা এই জন্য দলিল এগুলো শেখুল ইসলাম ভিতর ঢুকে যাচ্ছে তাকে উলি মনে করো না তাকে আল্লাহ উলি মনে করো ভুল হয়ে যাবে বুঝে ততক্ষণ পর্যন্ত এটি তার কারা মতো হবে না যতক্ষণ পর্যন্ত সে শরীয়তের অনুসারী না হয় বাগলা বিশ্বাস ভয়ে সে বড় হুজুর হয়ে গিয়েছে আর আমরা তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি ব্যাপারটা কোন ধরনের চিন্তা আমাদের মাথার মধ্যে আসে আমি জানি না কোন ধরনের চিন্তা আমাদের মাথার মধ্যে আসেছে জন্য আমি বললাম প্রথম এই পয়েন্টে কিন্তু গত আলোচনার মধ্যে ছিল সেটাতেই কিছু কথা আমি আপনাদের সামনে রিপিট করলাম এরপরে দশ নম্বর পয়েন্টে আজকের আলোচনা শুরু হবে আজকের আলোচনার পয়েন্ট আছে না দশ নম্বরে যে বিষয়টি লেখক আমাদের সামনে তুলে ধরেছেন সেটি হচ্ছে মজমুম ইসলামের মধ্যে দিনের বিষয় নিয়ে বিতর্ক লিপ্ত হওয়া এটি নিন্দিত তিরস্কৃত অগ্রহণযোগ্য দিনের বিষয় নিয়ে মানে বিতর্ক লিপ্ত হয়ে যাবেন কোরআন এবং হাদিসের বিষয় নিয়ে এটি বিতর্কের বিষয় নয় এটি বিতর্কের বিষয় নয় এই জন্য যেই কোন ধরনের বিতর্ককে ইসলাম তিরস্কার করেছে আপনি কি বলতেছেন বিতর্কের কথা আমরা পরস্পর পরস্পর হয়ে গিয়েছি আর এখানে ইসলাম যেটাকে বুঝে আসছে না। আপনি যে সেখানে এখতেলাপ করবেন ফেরকাবন্দি করবেন এই ফেরকাবন্দির সুযোগই নেই বরং যেটা মজমুন বলা হচ্ছে যেটা তিরস্কৃত বলা হচ্ছে সেটা হচ্ছে আলমেরা ওফিদ্দিন দিনের বিষয়ে কোন ধরনের বাঘ বিতর্ণা বিতর্কে লিপ্ত হওয়া এটি হচ্ছে একেবারেই তিরস্কৃত বিষয় নিন্দিত বিষয় তবেদিল হসনাম আর উত্তম প্রক্রিয়ায় বা উত্তম উপায়ে কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা লিপ্ত হওয়া আলোচনা করা এটি আমার সু আতুন এটি বৈধ অবৈধ এরপরের পয়েন্ট হচ্ছে যে বিষয়ে আমাদেরকে বাড়াবাড়ি করতে বা সিদ্ধান্বেষণ করতে বা গভীরে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে अनुसंधान कर सूझ नहीं सुबह सेफात अब्दुल गएसंधान कर प्रयोजन नहीं अनुसंधान कर लेना प्रवेश प्रवेश नहीं खबर दिए गए गए खबर दिए तेजी तर मध्यम हदीस हूँ रसलह सामने जो तुम्हारे मध्य सालाम दे রসুল্লাহলামের খবর এসে যখন কেউ সালাম পেশ করে থাকে তখন রসুলের মানে আমার কাছে তারপর আমি তার সালামের জবাব দিই সহিহমুল্লাহর সুনানি অধিবর্ণনা করেছেন আহ আহমেদ রহমতুল্লাহ মুসলাদ মধ্যে বর্ণনা করেছেন হাতি তার শুনানো কোবরার মধ্যে দালাল করেছেন তাহলে এখন এই হাদিসের মধ্যে প্রবেশ করতে করতে এমন জায়গায় প্রবেশ করেছে যে মানে রাসুল সাল্লামকে তো চব্বিশ ঘন্টায় মানে সালাম দেওয়া হচ্ছে তো চব্বিশ ঘন্টায় রাসুল সাল্লাহ ফেরত দিচ্ছেন তো চব্বিশ ঘন্টায় রসুলাম জীবিত কোথায় চলে গিয়েছে মানে এই বিশ্লেষণের কোনো সুযোগ নেই কারণ কিভাবে আলদার কিনা জানিনা আমাকে যেটা বলা হয়েছে তিনি কিভাবে জবাব দেন এগুলো কিছুই তা আমি জানি না আরেকজন বললেন যে গবেষণা এটা হলো দরকার নেই সেখানে প্রবেশ করার উনি আছে সাইফুল্লাবাই রাসুলস ইসলাম সালামের জবাব দেন তার রাসুল সাম শুনেন এটা সাব্যস্ত করেন না কেন বলে যে যদি শুনেন এটা বলতেন তাহলে বললেন না কেন তোমার সালাম শুনি তারপরে জবাব দিই সেটা তোমরা আমি সেটা বলতে পারতেছি না কিন্তু কোন একদম বললেন না শুনলে সুন্সাল সালাম আমার জবাব এটা কিভাবে আপনি বলতেছেন বলছি এটাই যেটা বলেছেন সেটা এর বাইরে খোধ করার এর বাইরে অনুসন্ধান করেন বের করার তিনি শুনেন না তারপরে জবাব দেন এই কথা বলার কোনো দরকার إذن الإسلامي يجب أن يكون هناك شيئًا إن شاء الله ويجب أن نقول عجوة ربستايته ويجب أن نقول عجوة ويجب الإمساك عن الخوض فيما لا علم للمسلم به إربائي يجب الإمساك ويجب أن تكون فيديو تتاكى عن الخوض أمن بشي فيما لا علم للمسلم به جي بشي মেনে নেওয়ার মধ্যে জানার মধ্যে মানে কোন ব্যক্তির সামান্যতম কোন ফায়দা নেই কোন মানে এর মধ্যে কোন এল নেই কোন মানে অনর্থক বিষয় অনর্থক বিষয় আসমান জমিন নিয়ে গবেষণা করছেন আল্লাহ তারা বলেছেন মানে আল্লাহ আলমিন আসাম আওয়াজ সাত আসমানকে সৃষ্টি করেছেন তারপরে বলেছেন যে এমন অনুরূপ ভাবে তিনি সাত জমিনকে সৃষ্টি করেছেন এই গবেষণা করার কোন দরকার নেই যে মানে এটা কি আসমান যেভাবে হয়েছে কারণ এই গবেষণার মধ্যে আপনি কোন তথ্যে বুঝতে পারবেন না আর এই আলমের আমাদের কোন দরকার নেই এতে এতে কোনো ধরনের আইল নেই আইলমের বিষয় নিয়ে আমরা সামনে আলোচনার মধ্যে ইনশাল্লাহ কথা বলবো এখন এই যে বিষয় এটাকে শুধু করবো তা নয় বরং আরেকটি কাজ করতে হবে আলেম যিনি সত্যিকার আলেম যার কাছে তার কাছে সম্পর্কিত করা তার দিকে সম্পর্কিত করা যদি একমাত্র আলেম এই বিষয়গুলোকে আল্লাহ সুফায় তারা সুতাং যে এই বিষয় সম্পর্কে যতটুকু তথ্য আমার কাছে আছে যেমন যখন এসরা এর সময় যাচ্ছিলেন্লাহ সাল্লাহাম বলেছেন যে রসুল সাল্লাহাম মুসা আলী ইসাের কবর দিয়ে যাচ্ছিলেন ইসলাম করেন যে মুসাকে দেখতে পেলাম কবরের মধ্যে সলা করতেছে बेदाती मुसा तो कबर मध्य जीवित नाम मुसा जी कबर मध्य जीवित थे जीवित थकबेज सुन तो जम सतिकार विषय गुरु क्षेत्र रिल ग्रहण क्षेत्रीति रुसन कर मूसा के कबर मध्य देख पड़ते कि देखे की के आर तो चो ए, जे ए की कि सराब करते विषय गो सम्पर् अतरिक्त को तथ्य रसल्लाहम देंकटो विषय अत्यंत अपरिहार्य विषय से जर सामने पेशे सहिदे सामने पेश का रसल उल्ला सल्लाहम की मैं गोपने वाल दिएप गोपने एकजने शुनेसूल्लाह सल्लाह के बेपर तमन किना বরং এই তথ্যগুলো রসুল সাল্লাহামের সময় সাহাবিদের সামনে কি করেছেন এক্সপ্লোর করেছেন সাহাবিদের সামনে বিষয়গুলো নিয়ে এসেছেন পেশ করেছেন কিন্তু সাহাবিরা যেহেতু প্রয়োজনেই মনে করেন নাই এই বিষয় সম্পর্কে জানার কোন প্রশ্ন করার নাই অথচ সাহাবির বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করেছেন পুরাণের মধ্যে সাহাবিদের প্রশ্নের কথা উল্লেখ করা হাদিসের মাধ্যমে সাহাবিরা যদি সরল সাল্লাহ ইসলামকে প্রশ্ন করেছেন এই বিষয়গুলো প্রমাণিত হয়েছে তাহলে সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে এই বিষয়গুলো সাহাবিদেরকে যেহেতু সুল্লাহ সাল্লাহ ইসলাম জানানোর প্রয়োজন মনে করেননি সেই জন্য সাহাবিরা প্রশ্ন করেননি আর এই বিষয়গুলো প্রশ্ন উত্থাপন করে সেগুলো অনুসন্ধান করে বের করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না বা ইসলামী শৈরাই মনে না। এই দশ নম্বর পয়েন্টের আমরা শুধু অনুবাদ করলাম এবার আমরা কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে প্রথম আলোচনা শুরু করব যেগুলো যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা শুরু করতে চাই আর সে বিষয়গুলো হচ্ছে বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লিপ্ত হওয়া দিনের বিষয় নিয়ে পরস্পরের মধ্যে বিবাদ করা এটি একেবারেই গর্হিত কাজ নিষিদ্ধ কাজ এটি রসুল্লাহ সাল্লা হাদিসের মাধ্যমে হৃদায়তের উপরে প্রতিষ্ঠিত রাখার পরে পুর সম্প্রদায় ততক্ষণ অত্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা বিতর্কের মধ্যে লিপ্ত হবে বিতর্কের মধ্যে লিপ্ত হলে তাদের হেদায়ত থেকে মাহরুম হয়ে যাবে হেদায়ত থেকে মাহরুম হওয়ার কারণ কি কারণ বিতর্কের উৎপত্তি হয়ে থাকে প্রবৃত্তি থেকে বিতর্ক এমনি তৈরি হয় না বিতর্ক তৈরি হয়ে থাকে এর উৎপত্তি হয়ে থাকে এটি প্রবৃত্তি থেকে আর এই প্রবৃত্তি যখন আপনি প্রবৃত্তির সাথে যখন শরীর তৈরি সূচগুলোকে একসাথ করার জন্য চেষ্টা করবেন এটা আগেও করবেন শরীরের নষ্ট গুলো শরীরের সাথে কি হবে না মিলবে না তখন আপনি শরীর ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করবেন আসার আগেই এটা বই নিয়ে এসেছে একজন লোক দেখানোর জন্য দেখানোর সুযোগ হয়নি আমি মানে রিফিউজ করেছি বলছি না আমার হাতের সময় নেই আর এই সমস্ত ফালতু বই দেখার মানে আমার মন মানসিকতা এখন নেই সেই বইটা কি বইয়ের মূল বক্তব্য হচ্ছে মানে কোরআন একাডেমির মধ্যে আল্লাহ করেছেন নির্ধারিত অংশ নির্ধারণ করা হয়েছে এটা নয় বরং তারা পুরাটাই পেয়ে যাবে মানে এটা কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছে বহুত ক্লেশ করেছে কিন্তু ফালতু ক্লেশ অপ্রয়োজনীয় ফালতু ক্লেশ কারণ এই বিষয়ে এমন একটি সমাধান করা বিষয় যে আজ থেকে চোদ্দশো বছর পর্যন্ত সমস্ত ওয়ামায় কালাম এই বিষয়ে আলোচনা করেছেন সুতরাং এই মানে চোদ্দশো বছর পর্যন্ত যে সামনে আমরা আলোচনার মধ্যে বলবো চোদ্দশো বছর পর্যন্ত এই যা অতিক্রম করে গিয়েছে হয়তো এই বিষয়ে তারা জাহিন ছিল এই ব্যক্তি নতুন আলেম তাহলে এটা সাব্যুস্ত করতে হবে যে পৃথিবীতে এখনই একজন আলেমা এসেছেন যা এর আগে আর কেউ আলেম ছিল না তার মধ্যে মোহাম্মদ রসুল সোল্লা বলেন না নাম তালিক আর যদি বলেন না মানে আগের লোকেরা মানে প্রকাশ করে নাই গোপন করে গোপন করে গেল শরীরকে প্রকাশ করার জন্য চেষ্টা করতেছে এটা এর চেয়ে বড় বিভ্রান্তি আর নেই যে এরা সবাই শরীরতের আমানতের খেয়াল করে গেছে এ কথা বলার কোনো সুযোগ নেই এই আমরা বলবো যে এইগুলো আসলেই মানে নূতনায় তাকে কেউ দায়িত্ব দেয় নাই আমাকে কেউ দায়িত্ব দেয় নাই যে নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি ইসলামের মধ্যে নূতন গবেষণা করব ইসলাম দেয় নাই এখন আমি মানে তারাক দিতে পারবে না এখন আমি মানে নারীবাদী হলাম খুব গবেষণা করে বের করলাম যে না এভাবে নারীদের তারা দিতে পারবে ওভাবে নারীদের তারাক দিতে পারবে বিভিন্ন গবেষণা করলাম এই গবেষণা করে ইসলামে আমি কোনো লাভ করিনি আমি নিজের ক্ষতি করেছি প্রবৃত্তির কারণে আমি নিজের ক্ষতি করেছি এজন্য বলছি যে এই মেরা থেকে এই যে বিতর্ক থেকে এই যে মানে তথা তথাকথিত গবেষণা থেকে এগুলো থেকে বিরত থাকার কারণ হচ্ছে একটাই সেটা হলো প্রবৃত্তির সাথে কোন শরিয়তে বিধানকে অ্যাডজাস্ট করার সুযোগ নেই প্রবৃত্তি একটা আমার একটা বিষয় যে প্রবৃতি সবসময় আপনাকে মানে মিসগাইড করবে আপনাকে নিয়ে যাবো অন্যদিকে ভাই দেখেন যেহেতু এখতলাফ আছে তাহলে মানে মহিলাদের মুখ খোলার ব্যাপারে আপনি বলে দিলে অসুবিধা কিছুলাফ আছে একদম জায়েজ বলেছেন বলে দিতে পারেন তখন বলে যে তো থাকবেই যারা ইমার হয়েছে কিন্তু সন্দেহ পোষণ করা নাই ইমানের ক্ষেত্রে সন্দেহের কোন অবকাশ নেই সুতরাং মানে সন্দেহটুকু মানে আমাকে কুফুর দিকে নিয়ে কখনো কোন অবস্থাতে শুরুতে দলিলগুলোকে অ্যাডজাস্ট করার সুযোগ নেই তাহলে এই কারণেই মূলত আমাদেরকে বিতর্কের বিষয়টি নিষেধ করে দেওয়া হয়েছে কারণ আপনি যদি হকের পর থাকেন আপনি আমাদের উপর প্রতিষ্ঠিত আছেন এখন আরেকজন প্রবৃত্তির অনুসারীর সাথে যাবেন আপনি বিতনায় যাবেন তখন আপনি ওই প্রবৃত্তির অনুসারী যে প্রকৃতির কথাগুলো তখন আপনাকে হয়তো আকর্ষণ আকর্ষিত করে আপনি দেখেন থেকে মাহরুভ হয়ে যাচ্ছে এই জন্য সুল্লাহ সালাম স্পষ্ট বলে দিয়েছেন যে মা হেদায়তের উপর প্রতিষ্ঠাত প্রতিষ্ঠিত থাকার পরে भ्रांत होंड लिप्त हवा निजे मध्य विवाद लिप्त होता की इसलमी सुरतर मध्य कठिन भाव रसल्ला सलाह इस्लाम निषित करम अनेक घूमो बक्त्यलाम सब्यस्त हो वक्त मध्यमे এটি প্রমাণিত হয়েছে রসুল্লাহ সাল্লা ইসলাম যেমনিভাবে নিষেধ করেছেন তেমনিভাবে সমস্ত ওরামিক রামও মানে এই বিষয়গুলো কঠিনভাবে নিষেধ করেছেন যে এই ক্ষেত্রে কোনো ধরনের মেরা এক্ষেত্রে কোনো ধরনের বাড়াবাড়ি ইসলামী সৈয়তের মধ্যে অনুমোদিত অনুমোদিত নয় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাত করে হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ ইসলাম একদম কি শুনতে পেলেন এটা সোজা কথাই যে কোরআন কোরআনকে একটু বুঝতে মানে যেহেতু কোরআনে করিম হচ্ছে সংক্ষিপ্ত বক্তব্য কোরআন করিমের মানে দুইটা আয়াত যদি বিচ্ছিন্ন কেউ নিয়ে আসে খন্ডিত নিয়ে আসে সে এসে মানে আপনাকে মানে কোরআনের মাধ্যমে বিভ্রান্ত করে দিতে পারবে এই জন্য আল্লাহ কোরআনের হয়ে যাচ্ছে বিভ্রান্ত হয়ে যাচ্ছে তো সুতরাং আল্লাহ তারা এর মাধ্যমে কি চাচ্ছেন এটি তখন তারা এই এসে যাবে কোরআনে নিয়ে তাদের বিভ্রান্তি তৈরি হবে যেমন আল্লাহ সুবাহ কুরআনে کریمে অনেকগুলো আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আর্শে উপর আছেন ঠিক কি না আর রহমানাল আর্শে ইস্তাওয়া ইমা বিআর্শে কথা ইস্তওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে সব বস্তু করেছেন আবার আরেকটি আয়াতের মধ্যে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুমা মা'কুম আইনা মা أردت بي بلتا سو الله أرسل المبارس لكن ببادة كتابة نا يبادة بي شو إيه قرآن نيبه مبادة قرار بي شو تي رسول الله صلى الله عليه وسلم دوئدون أدن لكي دخلن يتدارون في القرآن قرآن نيطرع إباوه ببادة بي قال لهم رسول الله صلى الله عليه وسلم ترجمة لكي قرار بولن إنما هلك من كان قبلكم بهذا إيه كذير مدتمي تمادر ببت جاراته এবং তারা এই কাজের মাধ্যমে ধ্বংস হয়েছে আল্লাহর কিতাবের কিছু অংশকে কিছু অংশ দিয়ে তারা কি করেছে বাড়াবাড়ি করেছে এক অংশকে এক অংশ দিয়ে বাদ দেওয়ার চেষ্টা করেছে তারা এই কাজটি করেছে এরপরে বলেন কিন্তু আল্লাহর কিতাব দুই সত্যিকার ভাবে কোন একজন ব্যক্তি উপলব্ধি করতে পারে বুঝতে পারে मैं बुझ कार बुज समानाइ कार समस्या उपलब्धि करते हो आल्लारित सूतरा কিছু অংশ দিয়ে কিছু অংশকে তোমরা মিথ্যা আর যেটি তোমরা জানতে পারবে না জানার সুযোগ নেই দেখছো যে আমরা জানতে পারি না এটা হতে পারে না এটা জ্ঞান তো আল্লাহ বলে আমি সে জবাব সুতরাং তার আলম যিনি রয়েছেন তার মাহরুম হয়ে যাবে যেটি রাসুল্লাহ সাল্লাহাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন আলমীরা কোরআন এটাকে রসুল সাল্লা উল্লীসাল্লাম কোরআনের ক্ষেত্রে বাড়াবাড়ি করাকে কোরআনের ক্ষেত্রে কোন ধরনের বিতর্কে লিপ্ত হওয়াকে রেসুল্লাহ সাল্লা সরাসরি বলেছেন তাহলে কোরআনের মধ্যে সন্দেহ সন্দেহ করাটা এবং কোরআনের ক্ষেত্রে বিতর্কে লিপ্ত হওয়াকে কুপুরি বলেছেন একদিন রসুল সালী সাল্লাম শুনতে পেলেন দুই ব্যক্তি কোরআন কোরআনের একটি আয়াত নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছে तक विवाह सहज छोर आया लिखित रक्षा पे नो मान कुरानी प्रतः कुरी टे पे कारण तजार रकम दूध आविष्कार करकमे दुआ आविष्कार कर हजार रकम निजी आविष्कार करान आविष्कार करते नहीं कुरान लिखित आज कुरान आविष्कार करते नहीं नाचे কোরআনও তারা কি করতো এভাবে আবিষ্কার করে দিত কোরআন তারা নিজেরা লিখে দিতাম শুনতে পেলেন তারা হতে পারে কোরআন কেরাতের মধ্যে কি রয়েছে এখতলাফ আচ্ছা কোরআন মধ্যে বড় ধরনের সুরায় ফাতেহার মধ্যে সুরাই ফাতেহার শুরুতেই মানে কোরআনে কারিমের মধ্যে বহু এখতালাফ রয়েছে মালিক ইউদ্দিন মালিক ইয়ের মধ্যে মানে বৈশ্বিক থেকে বের হইতে দেবে না বলবে যে বিকৃত করে ফেলতেছে পরিবর্তন করতেছে কিন্তু কেরাতের মধ্যে পার্থক্য আছে এই এক কোরআনের মধ্যে রয়েছে لكن شداء اي اختلاف جفن قد تسلو فاقرج عليهم عليهم ما يعرف في وجهه الغضب رسول الله صلى الله عليه وسلم تادره كاتش عشلين دي رسول الله صلى الله عليه وسلم وبترموك معنى راج رغانيتو بداها جاتشلو وبرو بداها جاتشلو بزلاتشلو تين رغانيتو فقال تين لوكوكو لتردكي بولين إنما حالك من كان قبلكم باختلافهم في الكتاب তোমাদের মধ্যে যারা পূর্ববর্তী ছিল তারা তাদের কিতাব নিয়ে ধ্বংস হয়ে গেছে সুতরাং তোমরা কাজ এইভাবে তোমরা নিজেদেরকে ধ্বংস করোনা নিজেদেরকে ঠেলে দিও না কোরআনের সাল্লাহ সাল্লাম সেটা নিষেধ করে দিলেন অন্য আরেকটি হাদিসের মধ্যে রসুল সাল্লা উলি সাল্লাম থেকে বলেন তিনি বলেন দাউল মেরা আফিল কোরআন তোমরা কোরআনের ক্ষেত্রে তোমাদের বিতর্ককে কে কোরআনের তোমাদের বাড়াবাড়ি তোমরা পরিহার করো তোমাদের পূর্ববর্তী উম্মাদ যারা ছিল তারা কোরআনের মধ্যে তাদের আল্লাহর কিতাবের মধ্যে করার কারণেই তাদের প্রতি অভিশাপ দেওয়া হয়েছে বিতর্ক যেই কোন ধরনের এখতলাফ কোর আনের মধ্যে করা এটি হচ্ছে কুফুরি কাজ এটি থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে এই মূলত যুগে যুগে যত যুগে আমরা দেখব যে ওরামাই কালাম এখতলাফকে কখনো বা মানে বিতর্ককে কখনো কোন কারণে তারা পছন্দ করতেন না এই বিতর্ক থেকে উম্মাকে আসার আমরা বর্ণনা করি যে আসার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলেই সলফে সালেহীন সাহায্যের অবস্থানটা কি ছিল এই কোরআনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে দিনের বিষয় নিয়ে বাড়াবাড়ি করা বিতর্কে লিপ্ত হওয়া সেগুলোর ক্ষেত্রে আমাকে কয়েকজন এসে বারবার বলতেছে যে পাঁচ লাখ টাকা নাকি কোন একজন আছে শেতান মানে জমা করে রাখছে যে পাঁচ লাখ টাকা চ্যালেঞ্জ দিচ্ছে যে মানে এই চ্যালেঞ্জ গ্রহণ করে না কেন সেইফুল্লা ভাই পাঁচ লাখ টাকা এখনই জমা করে রাখছে জমা টাকাটা পেলো কোথায় হালাল টাকা হারাম টাকা এই বিষয়ে এই টাকা পেল কোথায় এই মানে ইসলাম মূলত চ্যালেঞ্জের বিষয় নয় ইসলাম মূলত মানে বিতর্কের বিষয় নয় সামনে আলোচনার মধ্যে আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে আপনারা হয়তো বুঝতে পারবেন এই আমি সেই আলোচনার মধ্যে সোজা চলে যাচ্ছি কথাগুলো বাদ দিয়ে এটা বিতর্ক করে আমি আহ এই মান হাসিটা আমরা আহ লক্ষ্য করেছি মানে বর্তমানে আহ কতগুলো কাফের বেঈমানকে নিয়ে এসে মানে ইসলাম তার সাথে ইসলাম নিয়ে আলোচনা করার অথবা ইসলামের কোনো ইস্যু নিয়ে তার সাথে আলোচনা করার এবং আলোচনা করলে মানে সে যদি মানে সেখানে এই এই পদ্ধতি হয়নি এক নম্বরকে তো আমি কিতাব হিসেবে মানে না কারো পর্যন্ত কেউ যদি এসে আমাকে বলে যে এটা কিতাব তার এই কিতাবের রেফারেন্স আমার কাছে কোনো মূল্য নেই মূল্য দিতে হলে আমাকে আগে বলতে হবে যে এই তথাকথিত বাইবেল এটা কবে রচিত হয় ঈশার ঈসারাতের মৃত্যু চারশো বছর পর্যন্ত খ্রিস্টানদের কাছে তারা কিছুই বলতে পারবে চারশো বছর পর্যন্ত কিছুই জানে পরবর্তী সময়ে চারশো বছর পরে তারা ধারণা করছে যে হাইকালে ইব্রাহিমের মিছে একটা সংরক্ষিত কিতাব পাওয়া গিয়েছে তারা ধারণা করতেছে এটাই হচ্ছে ঈশার কিতাব তাওড়াত এই সমস্ত ধারণার কোন ভ্যালু আছে কিনা সুতরাং এর উপর ভিত্তি করে মানে বিতর্কে লিপ্ত হওয়ার কোন সুযোগ মধ্যে নেই আমি এই জন্য কিছু কথা কোড করেছি সেগুলো আপনাদেরকে শোনাবো তারপর আমি ইনশাল্লাহ মানে বাকি বিষয়গুলো আলোচনা করবো একটু হচ্ছে আনিস মারেক রাজি আছে তিনি বলেন যে একদিন তিনি মসজিদের মসজিদ থেকে তিনি বেরিয়ে গেলেন মিনাল মসজিদ একদিন মসজিদ থেকে তিনি বের হলেন আনিস মারিক রাজি আল্লাহ চান না মালিক ইমাস হচ্ছেন মানে ইমাম মালিক রহমতার ইমামা বলা হতো তিনি মসজিদ থেকে বের হলেন বের হওয়ার পরে বের হয়ে যায় ইমাম সাহেবের পিছনে কিছু লোক দেখা যায় যে আরকি যদি আপনি মাসুদ রাহুল পন্ডিত বলেছেন যে এটা মানে এটাকে দুইটা কঠিন কথা বলেছেন এটা আপনার জানেন মনে বলার দরকার নেই যে বড় বিষয় এবং এটি তাদের জন্য আল্লাহর বান্ধা আর সেও তো একজন আল্লাহ দেখা যায় বিভ্রান্তি ফালাহে কামুরা ছড়ান একজন পিছনে এসে তার সাথে মানে যোগ দিল ফকা লাইয়া আব্দাল্লাহ সেমাম বলল কে বললো ফকাল আব্দাল্লাহ হে আল্লাহর বান্দা ইসমা আমি যে আমার কাছে থেকে একটা কথা শুনো তোমার সাথে একটু কথা বলবো একটু কথা শুনো একটু শুনো তোমার সাথে একটু কথা বলবো এই বিষয়ে মানে তোমাকে দরিলে দিব আমি যে কথাটা বলবো মানে এই ব্যাপারে তোমাকে দরিও দিবের বেরা ই এবং আমার যে অভিমত আছে সেই অভিমতটাও সেখানে পেশ করবো একটু শুনো তুমি রহমতুল্লাহ বুঝতেই ছিলেন সাধারণ লোক তো ছিলেন না बोलो जहेल की, की जहेल के देखे आचरण करते देखें कल तक इमाम मालिक रोल अच्छा दौरान जी मैं तुम्हारे जयलाभ करो मन करल तुम्हारे बक्तव्य दिए शेष पर्त तुम्हारे बक्त्यूप्रकिन पराजित हो तुम्हें जयलाभ करसो তবে ফাইন গালব তানি যদি তুমি ভাল করব قال ان غلبتك اتبعتني যদি আমি যমক করি ইত্তবাতেনি তলে তুমি আমার অনুসরণ করবা যেহেতু আমি আমার বক্তব্য ان جاءنا رجل اخر তখন ইমাম বললেন যদি আরেকজন না তারপরে আমাদের সাথে কথা বলে নিয়ে এসে আমাদের দুজনের উপরে সেই পাদরে লাভ করে তোমারটা বাদ গেল সেই পাদরে লাভ করলো সেই করবো তাহলে কি করবা কলান তার ভূষণ করবো আমরা মালিক তখন ইমাম মালিক রহমতুল্লাহ বললেন বান্দা বা থেকে আর চলে যাচ্ছ আজকে একজনের দিন ایک আরেকজনের দিন এই দিনে চলে যাচ্ছ সুতরাং তুমি এই কাজটুকু করো না কারণ কাল আম ওমর আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেছেন সে আজকে একদিন কালকে একদিন পরশু একদিন তার বিভিন্ন দিন হয়ে যাবে তার দিন বিভিন্ন তালাব করবে কথাগুলো বুঝতে পেরেছেন কিনা এই এখানে এসে এখতলাপ করে আপনাকে একজন পরাজিত করবে बक्तव्य मध्य स्पष्ट हम हासान बसिर एक व्यक्ति आसलेंसल जैुम ইম একজন আসুন আপনার সাথে দিনের ব্যাপারে একটু মানে আমরা একটু তর্ক বিতর্ক করি বিষয়গুলো মানে তর্ক বিতর্কের মাধ্যমে ঠিক করিনি ফক আহু তাকে বলল তখন হাসান বসরি আহম তাকে বলল আন্দাজের উপর অনুমানের উপর ধারণার উপর ব্যাপারটি এমন নয় আমি আমার দিন পালন করতেছি আমার জানাশোনার উপর আর তুমি যদি তোমার দিনের ব্যাপারে সন্দেহের মধ্যে থাকো বিভ্রান্তির মধ্যে থাকো তাহলে যদি মানে বিভ্রান্তি থেকে যায় তাহলে তুমি ভালো করে দিনটা তালাশ করে নাও এটি হচ্ছে প্রতিষ্ঠিত ছিলেন কারণ মানে এখানে এমন কোন মানহাজ নেই কারণ আমাদের মানহাজিক্সড করা রয়েছে আমাদের কোনো পদ্ধতি ফিক্স করা হয়েছে আপনি কি আমাকে আপনি আমাকে কোন জিনিসে আমাকে আবার নতুন করে আমার উপর তৈরি করে মানে নতুন করে আবর্তন করতে চাচ্ছেন বা নতুন করে আমার উপর সেটা চাপিয়ে দিতে যাচ্ছেন সেটি কোন সুযোগ নেই জন্য এক ব্যক্তি আসলেন আবুকর বললেন যে একটা বিষয় সম্পর্কে তোমার একটু জিজ্ঞেস করবো আমাদের কিন্তু মানে এমনি রাস্তায় দাঁড়ায় জিজ্ঞেস করে ফেলে আর আমরাও মানে এক জাহের লোক আছি মানে যে যা পাচ্ছে না একজনে এমন প্রশ্ন করে যে প্রশ্ন জেন্দি মানে উত্তর কি জিনিস আমিও জানিটা কিন্তু বলতে হবে এবারে এবারে একটা প্রশ্ন মানে কালকে রাত্রে গভীর একটা মানে মনে হয় যেন কত জরুরি প্রশ্ন আসলে কিচ্ছু না ফালতু একজন টেলিফোন করে প্রশ্ন করলো যে এমন সে বিবেক দিয়ে কি ইসলাম বোঝা যায় কিনা প্রশ্নটা প্রশ্নের কথা বলি কি প্রশ্ন আমিও আমি বলো যে কি আমি হ্যাঁ বিবেক ইসলাম বুঝবে কিভাবে পাগল ইসলাম কিভাবে বিবেগল ইসলাম বুঝতে হলে আপনি কি বলতে চাচ্ছেন তো এই ধরনের প্রশ্ন আমাদের মানে এ ধরনের করে প্রশ্ন করার জন্য বললেন যে আসক্ত একটা প্রশ্ন করবি তখন তিনি বললেন যে তিনি আস্তে করে চলে গেলেন शुद्ध हाथ दिए इशारा करोारा हेदायत मानसान कर शक्त आप सैफुल्ला भाई आने করা তো লোক ভালো না সন্ধান তৈরি করে দেয় এবং কনফিউজ করা মানুষদেরকে এই চেষ্টা মূলত বডবৃতির সাহিত্যের অন্যতম একটি কাজ এই কারণে দুজন ব্যক্তি দুজন ব্য ব্যক্তিষের দুজন ব্যক্তি মহম রহমতুল্লা এর উপনাম ছিল কুনিয়া ছিল আবু মকর তাকে লক্ষ্য করে বললেন হাদিস বলিল আপনাকে একটা হাদিস বলবো আপনাকে একটা হাদিস জানাবো তগন তিনি বিলাজি হলেন না তুই বলে লা দা হাদিস বলার দরকার নেই তগন তারা দিল বলে আছে ঠিক আছে হাদিস না বললে তাহলে একটু ফুলি কয়াল ফানাকরা ওয়া আলাইকা আয়াতামিন কিতাবিল্লাহ আল্লাহ এর কিতাবের যে আয়াত তোমাকে বই শোনাবো কাল লা তুই বলে দিন না এই কাজ করো না লা তাকুমন্না আননি শুদা আমার এখান থেকে উঠে যাও আও লা আকুমন্না অতএব নথায় আমি নিজেই উঠে যাব তোমাদের এই কথাগুলো সামান্যতম সুযোগ দিতেন না যে এখানে এসে আপনাকে কি করে দিবে প্রশ্ন করে একটা ব্যাস লাগা দিবে প্রশ্ন করে আপনার মধ্যে প্রশ্ন করার এখানে একটি বিষয় একটা সূক্ষ কথা রয়েছে হলো একটি হচ্ছে প্রশ্ন করা জানার জন্য জানার জন্য প্রশ্ন করতে নিষেধ নেই এখানে কিন্তু জানার জন্য প্রশ্ন করতেছে না প্রশ্ন মানে ধরণ থেকে বুঝতে পেরেছেন যে উদ্দেশ্য হচ্ছে প্রশ্নের মাধ্যমে মানে তৈরি করা অথবা দিনের ক্ষেত্রে তাকে মেরা এর নিয়ে যাওয়া তাকে বিতর্কের মধ্যে নিয়ে যাওয়া আমাকে মানে যখন আমার সামনে এসে একদিন এসে বলবে যে একটা বিতর্কিত মাছ নিয়ে আসবে তখন আমি অনিচ্ছাকৃত ভাবে সেখানে বিতর্ক লিপ্ত হয়ে যাবো বুঝে আসছে কিনা মানে এই বিতর্কের মধ্যে নিয়ে যাওয়ার জন্য সেখানে ইচ্ছাকৃত ভাবে একদল লোক गुण गुण गुण। एक जगाए लोक देहा लोक तो लोकता अपन सब सब चे बुरब्बी और उन्नार सब चेचर मुरब्बी उन् प्रथम उस्तर मध्य मन एक होते आल्ला এক মদিনাতে যখন গিয়েছে তখন আমাদের সাথে কিছু বিষয় নিয়ে শেয়ার করে একটা বিশাল বিভাগে পড়ে গিয়েছিল কিছুই বলতে পারে নাই মানে কোরআন এবং হাদিসের এবং আকিলার মৌলিক বিষয় নিয়ে তার যে বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তিগুলো কোনো উত্তর দিতে পারে নাই তো আমার আসলে অতটুকু খেয়াল তখন আমার মাথা মধ্যে ছিল না ওই কারণ আমার কাহেসের কোনো সামান্যতম অংশ আমি পক্ষ রাখি এই জন্য রাখি কারণ আমি এখানে আসছি দিনের দাওয়াতের কাজ করার জন্য কারোর সাথে আমার কোনো পরিচয়ও নেই আমার কোনো ঝগড়াও নেই সবখানে একই স্টাইলে একই পদ্ধতিতে যাই একই কিন্তু প্রবৃদ্ধির অনুসারীরা মানুষের জন্য তাদের অন্তরের মধ্যে দেয় এটাকে কোরআনের মধ্যে আল্লাহ তারা বলেছেন হেল অন্তরের মধ্যে দেয় এটা হচ্ছে বিদ্বেষ আর এই বিদ্বেষ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কোথায় প্রবেশ করতে পারবে না জাননাতে প্রবেশ করতে পারবে না কোন গেল মহানকারী ব্যক্তি জান্নাতে কোনোদিন প্রবেশ করবে না যাদেরকে প্রবেশ করা হয় না হবে সবাইকে আল্লাহ গেল নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না অন্তরের বিদেশ নিয়ে জানাতে প্রবেশ করার কোন হিংসা বিদেশ চালু করবো সেখানে গিয়ে আমরা যা বিঘাত করবো বাংলাদেশে যাতে মানে সুযোগ তালাশ করবে কোন সময় মিছিল বের করা যায় আর কোন সময় অবরোধ বা হরতাল যায় এইটা তারা করবে যার নাতের মধ্যে নাকি আপনাকে চিন্তা করতেছেন দেখি হ্যাঁ বিভ্রান্ত আমরা আসলে ইসলাম বুঝি নেই জাহান্ন হচ্ছে আরবি মানে এখানে আমি যদি কথা বলি বিতর্কে লিপ্ত হয়ে যেতে হবে কারণ আমি মানে এই বিতর্ক কিভাবে এড়িয়ে যাওয়া যায় তখন আমি বললাম যে জাহার নামে গিয়েছেন তো এ কথা বলে বিতর্ক এড়িয়ে গেলাম এখন যদি বলে যে গিয়েছি তাহলে তো জাহার নামি সাব্যস্তই হয়ে যাচ্ছে আর যদি না গিয়ে থাকে আমার বক্তব্যের মধ্যে রয়েছে জাহার নামি মানে কে আমার বক্তব্যের মধ্যেই সেটা রয়েছে জাহার নামে গিয়েছেন তো মানুষ হাজার রকমের বিভ্রান্তির মধ্যে রয়েছে কিভাবে আপনাকে পদ্ধ করবে প্রবৃত্তি দিয়ে আপনাকে পদ্ধ করবে এই প্রচেষ্টা করে যাচ্ছে প্রবৃত্তির মাধ্যমে কিভাবে আমরা সবচেয়ে বড় সমস্যার মধ্যে পড়ে যাই সমস্ত রোগগুলো সবচেয়ে বেশি আমাদের ক্ষতি করার জন্য চেষ্টা করে তা আমি যেটি বলতেছিলাম সেটা হলো এই কারণে মূলত এই এটাকে কখনো তাদের নদীতে না কখনো এই মেরা এই বিতর্কে লিপ্ত হয়ে মানে বিতর্কে জড়িয়ে পড়ে अपन सबसे विर्क कर आलिम दो जन व्यक्ति के देखें मस्जिद को तरा बसे बस विस्पर मध्य झगड़ा विवाद करते तक आस्ते कपड़ गु गए उठे गिल उठे गई बोल अंतुमा हरुण তোমরা দুইজন লড়াকু লড়াকু শব্দটা শিখলাম তার থেকে বলতে বাঙ্গালীরা আমাদের তথাকথিত বুদ্ধিজীবী যেগুলো আছে পত্রিকাতে এটাকে মনে হয় এটা হাইলাইট করেছে এটা হাইলাইটের বিষয় হয়েছে আমাদের বিবেক্ষীন জাতি নির্বোধ জাতি তাদের হাইলাইট এর বিষয় হয়েছে কি কথাটা বলেছে সেটা বুঝে এটা বুঝিও নাই মানে তারা মনে করছে যে এটা কি বলেছে তুমি বাঙালি আমাদের প্রশংসা করে দিয়েছে আসলে তো প্রশংসা নয় একেবারে হত্যা করে দিয়েছে যে ব্যাপারটা সেটাই বুঝে আসেনি ঝগড়া ঝগড়া করতে ছোট বড় ঝগড়ার মধ্যে ইসলামের কোনো বিধান নেই ইসলাম ঝগড়া করার জন্য আমাদেরকে কখনো অনুমোদন দেয়নি এখানে অনেকগুলো বিষয় রয়েছে সবগুলো আলোচনা করতে পারবো না তবে আব্দুল্ল আব্বাস রাজি আল্লাহ থেকে একটি সহী সনদ একটি বন্যা এসেছে কারণ কারণ তাদের সাথে উপবিষ্ট হওয়া তাদের সাথে উঠা বসা করা বা তাদের সাথে বসা মাম রাজাতুল্লিল কালবি অন্তরের জন্য রোগ রোগের কারণ অন্তরকে অসুস্থ করে দেয় কারণ আপনি সুস্থ মানুষ যদি কোন একটা এনভায়রনমেন্ট কোন একটা পরিবেশ যেখানে মানে মানে এক লক্ষ রঞ্জি বারুব মানে মানে ইয়ে হচ্ছে উঠতেছে এর মধ্যে আপনাকে মানে নিয়ে যাওয়া হয় আর সেখানে যদি আপনি অবস্থান করেন অবশ্যই আপনি আক্রান্ত হবেন এই কারণে প্রবৃত্তির অনুসারীরা যেখানে শুধু প্রবৃত্তি নিয়েই চর্চা করতেছে সেখানে যদি কোনো ব্যক্তি যায় সে প্রবৃত্তির অনুসারী না হলে সে অসুস্থ হয়ে পড়বে এই কারণে মূলত সালফেস আলহীন এই কাছ থেকে দূরে থাকতেন তারা কখনো প্রবৃত্তির অনুসারীদের বৈঠকেই বসতেন না তাদের বৈঠকেই যেতেন না এবং এ বিষয়ে তাদের অনেকগুলো বক্তব্য রয়েছে এই বক্তব্য গুলোর মধ্যে একটি হচ্ছে এটি মনে হয় আহ অবরুল রহমতুল থেকে বা অন্য কারো থেকে বর্ণিত হয়েছে বলেন তোমরা যখন অনুসরণ করবে তখন তোমরা সালফেস আলহীনের যেই অনুসৃত পন্থা সেই পন্থা এবং পদ্ধতির অনুসরণ করবে তোমাকে মানে গ্রহণ করবে না তোমাকে গ্রহণ করতে বাধা দেই কিন্তু তারপরেও সেই পদ্ধতি অনুসরণ করবে আর মানুষের বিভিন্ন বক্তব্য কারণ মানুষের বক্তব্য আর আল্লাহ রবুল আলমের বক্তব্য হচ্ছে মানে এটা ডিসিশন এখানে আল্লাহ রব্বুল আলহমিন যেখানে যুক্তি দিয়েছেন সেখানে যুক্তি আছে আর যেখানে সেটা আল্লাহ রব্বুল আহমিন সবচেয়ে ভালো যুক্তি জানেন কিন্তু আমরা জানি না আরকি কিন্তু আল্লাহর ডিসিশন তো আমাকে মেনে নিতে হবে সেটা হচ্ছে ডিসিশন আর মানুষের বক্তব্য যে মানুষ চেষ্টা করে যে যুক্তি দিয়ে বিভিন্ন ভাবে কিভাবে গুছিয়ে পারে এবং সেই চেষ্টাটুকু মানুষ মানুষদেরকে সেক্ষেত্রে মানুষদেরকে বিভ্রান্ত করে থাকে তাহলে আমরা এর মাধ্যমে যে কথাগুলো আমরা এখানে মূল আলোচনার মধ্যে আনতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই আমাদেরকে কোনো অবস্থাতেই অপ্রয়োজনীয় বিতর্কে লিপ্ত হওয়ার কোন সুযোগ নেই এই কারণে রসুল বলেছেন যে হকের উপর আছে তারপরেও এটাকে পরিহার করলো জানা আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের দামিন হ। লিপ্ত হব। এই কারণে আমাদেরকে এই বিষয়গুলো আল্লাহ তারাও নিষেধ করেছেন কোরআনে কেমরফের আটান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন তারা তো আপনার জন্য মানে বিতর্ককে তারা শেট করেছে বিতর্ক করার পদ্ধতি বের করে আনছে এমন একটা পদ্ধতি অনুসরণ করেছে যে পদ্ধতির মাধ্যমে তারা আপনার সাথে আপনি বুঝতে পারতেছেন না তাদের এরপরে আলাদা আছে বারহুম কৌমন হাসিমুন তারাই হচ্ছে মূলত একটা বিতর্ক জড়িত সম্প্রদায় যারা সবসময় বিতর্ক করে থাকে এই কাজ আপনার নয় বিতর্কের কাজ আপনার নয় অন্যতম গুরুত্বপূর্ণ নির্মাণ হাজটি আমরা আজকের আলোচনার মধ্যে আনলাম এক নম্বর পয়েন্টে সেটা হচ্ছে আলমিরা ও ফির মেজমুন দিনের মধ্যে দিনের বিষয় নিয়ে যে কোন ধরনের তর্ক বিতর্ক যে কোন ধরনের কোন ধরনের ফজিলতের এই পদ্ধতির অনুসরণ করতে হবে সুতরাং কোনো একটি মাস আলাদা মানে এটা কেন এখানে উল্লেখ করেছে এই এখানে কেন আসলো কোন একটি মাস আলাদা বা কোনো একটি বিষয়ে যখন আপনার কাছে সোহিনের মাধ্যমে শহীদের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট প্রমাণিত হবে সেখানে আপনার বিতর্কে লিপ্ত হবার আর কোনো দরকার নেই আরেকজনের সাথে একটু যাচাই বাছাই করে নিই বিতর্ক করে দেখি যে মানে বিতর্ক টিকে কিনা এই দরকার নেই কারণ আপনি আপনার কাছে যখন স্পষ্ট হয়েছে আপনি গুলার নিলেন বিধানগুলো সম্পর্কে যে আল্লাহ তারা এই বিধান দিয়েছেন সুযোগের মধ্যে সুতরাং আপনাকে আর বিতর্কে দেওয়ার কোন দরকার নেই যে হ্যাঁ আসেন আমরা বিতর্ক করি তারপরে এই বিষয়টা একটা সুরাহের মধ্যে আসে যেমনি ভাবে শরীয়ত কোন বিষয়ে কোন ধরনের হওয়ার কোন ধরনের ডায়লগ ইসলামী শরীরত অনুমোদন করে না যারা এই ডায়লগের কথা বলেছেন তারা মূলত ইসলামের মধ্যে একটা বড় ধরনের বিভ্রান্তি তৈরি করছে তথাকথিত ডায়লগের কথা যেগুলো বলা হচ্ছে আজকে দেখেন যে ইসলামের নামে ডায়লগের কথা বলা হচ্ছে ডায়লগ আপনার কিসের ভিত্তিতে হবে তার সাথে ডায়লগ হবে কেন হবে কারণ তিনি যে বক্তব্য দিচ্ছেন আপনি সে বক্তব্যের সাথে কারণে ডায়লগ হচ্ছে এই যাতে আমরা একটা সুনির্দিষ্ট সমঝোতায় বসতে পারি ঠিক আছে কিনা আর সুনির্দিষ্ট কোনো বিষয়ে সমঝোতায় বসতে হলে তাহলে অবশ্যই আমি আমার যেই মানে নীতিমালা আছে আমার যে আদর্শ আছে সেগুলো কিছু বর্জন করব তিনি আদর্শ হবে সেগুলো বর্জন করবেন কিনা আমরা কি কারণে আমি ডায়লগ করতেছি ডায়লগের জন্য যে কথাগুলো এসেছি সর্বপ্রথম বিভ্রান্ত আড়ম্ভের মধ্যে জনৈক আরম তিনি বলেছেন যে ইসলামের হতে পারে আল্লাহ রবীন্দিন তাকে মাফ করে দিন অথবা তাকে আল্লাহিন যেভাবে তার ব্যাপারে ফাইসলা করেছেন সেই ফাইসলা হোক এই ব্যক্তি এই দায়ের কথা বলে সমস্ত মানব গোষ্ঠীকে এমন একটি দাওয়াতের দিকে নিয়ে গিয়েছে যে দাওয়াতের নাম হচ্ছে যেটাকে আরবিতে বলা হয় মানে আদা আল্লাহ ইদাল যে মানে ধর্মীয় স্বাধীনতার দিকে আহ্বান ধর্মীয় বিষয়গুলো এটা এমন কোন বিষয় নেই যে এটাকে বলা যেতে পারে ধর্মের ক্ষেত্রে ব্যাপারটা এমন কিনা ইসলাম কারো ধর্মের বিষয়ে বাড়াবাড়ি করে না ইসলামের দৃষ্টিবঙ্গি হচ্ছে এটি যেহেতু আল্লাহ তালা বলেছেন লাহা দিন কিন্তু এতটুকু পর্যন্ত পরে থেমে যাওয়া হারান ठीक करो ये तुम विषय क्योंकि हिदायत स्पष्ट यह तुम्हारे बारा बड़ी करते जात हम इत स्प हिदायत स्पष्ट हो गए যে সমস্ত ডায়লগুলোর বিষয় আসছে এই সমস্ত ডায়লগুলো অভেদুল আদিহানের দিকে নিয়ে যাচ্ছে এটা এটা কি বলা বাংলাতে কি বলা হয়ে মানে ধর্ম মানে একত্রিকরণ মানে বাংলা মানে সার্বজনীন ধর্ম বলা যেতে পারে মানে সবগুলো ধর্মকে একসাথ করা এটার চেষ্টা ভারতবর্ষের একসাথ করা যায় কিভাবে মানে সেই একটা সার্বজনীন ধর্ম বা সবাইয়ের জন্য একটা ধর্ম করা যায় কিভাবে এই চিন্তার সামনে নিয়ে এই ডায়লগ আবিষ্কার করেছিল এই ডায়লগের বিষয়টি ইসলামের মধ্যে সামান্যতম কোনো সুযোগ নেই কারণ এটি এই সমাধান করার বিষয় নয় এটা তর্ক বিতর্ক করে সমাধান করার বিষয় নয় কোন কারণে বিতর্কে যাওয়ার প্রশ্নই আসে না তাদের দৃষ্টিভঙ্গি এই বিষয়ে বিতর্কে যাওয়ার প্রশ্ন আখি তার কোনো মাস নিয়ে কারোর সাথে বিতর্কের কোনো প্রয়োজন নেই কারণ তার কাছে কোয়ানের কালিম দলিল যদি স্পষ্ট না হয় তাকে তাকে দলিলটুকু জানিয়ে দেওয়াটাই বিতর্কে যাওয়ার কোন সুযোগ নেই যেমনি ভাবে আল্লাহ আসমা এবং সুফার পারে একদম এসে বললো আল্লাহ হাবুল আলমিন আরেক আল্লাহ সাকার আরেক দল আল্লাহ সর্বোচ্চ বিজমান মানে আল্লাহ আব্দুল আলমিনকে যার জীবা খুশি সেভাবে পরিচয় দিচ্ছে বুঝতে পারছে কিনা আরেক আল্লাহ মধ্যে থাকেন فإن الله رب العالمي شهد طرد من رب العالمي بينا دون وقت بديه فإن أبنى رأي تركير بي تركير كونه بي جننين يهت القرآن الكريم وقت بي جو تشتو الرحمن والالأرش شهستوى أوا آمين من في السماء آمين تم من في السماء أن يخصب بكم الأرض الله تعالى এমন কোন বিষয় নয় এরপরে আসুন দ্বিতীয় যে পয়েন্টটি আমরা আলোচনা করবো বা দ্বিতীয় যে পয়েন্টটি আহসুতুল জামাতের মূলনীতির মধ্যে অন্যতম সেটা হচ্ছে তবে दिन क्षेत्र में बाड़ाड़ी कर सूची जी दे तिरस्कृत तब से एक सूझ आपके से सूजा अल मुजाह उत्तम उपक्रिया समालोचना करा विषय नहीं समालोचना करा जा এটাকে মোজায়দলা বলা হয়েছে আর আগের যেটি নিষিদ্ধ সেটা হচ্ছে মেরা মেরা হচ্ছে মানে এমন ভাবে আপনি বিতর্কে লিপ্ত হবে যে বিতর্কের কারণে মানে তার সাথে আপনার কোনো না কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি তৈরি হবে বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যাবে সেটা হচ্ছে মেরা আর মোজায়দলা হচ্ছে আপনি তাকে কোনো একটা বক্তব্য তার সামনে তো ধরবেন তার বক্তব্যের বিপরীতে মানে যেটা সমালোচনা করা যেতে পারে কিন্তু তার প্রক্রিয়া ও কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রবীন্দ্র নির্দিষ্ট করে দিয়েছি দুই জায়গাতে সাথে সাথে আপনি বিতর্ক করুন তাদের সাথে বক্তব্যের মধ্যে আপনি তাদের বক্তব্যের সমালোচনা করুন এমন প্রক্রিয়ায় আল্লতি যেটি সবচেয়ে উত্তম এখানে এমন একটি নীতির কথা আল্লাহ রব্দুল আলম বলে দিয়েছেন যে নীতিটি আল্লাহ রব্দুল আলামিন নির্দিষ্ট করে দেননি সেটা এমন মানে প্রক্রিয়ার মাধ্যমে যেটা সবচেয়ে উত্তম তাহলে দলিলের দিক থেকে যেটি সবচেয়ে উত্তম বলিল সেটা দিয়ে আপনাকে কথা বলতে হবে বুঝতে পারছে এবার আমরা এটাকে উত্তম প্রক্রিয়াটা কি সেটা বলতেছি দলিলের দিক থেকে যেটা সবচেয়ে উত্তম দলিল সেটা আপনাকে বেশ করতে হবে যাতে করে সে দলিলের মাধ্যমে আপনার এই বিষয়টি মেনে নিতে পারে কারণ আপনি যার সাথে কথা বলতেছেন দলিল ভিত্তিক কথা বলতে হবে অন্যথায় সেটা মিল্লাতি অ্যাকসেন্ট হবে না উত্তম প্রক্রিয়া হবে না এটা হলো দলিলের ক্ষেত্রে দ্বিতীয় আচরণের ক্ষেত্রে যেটি সবচেয়ে উত্তম আচরণ সেটি হবে আসবে না এই জন্য বিতর্ক করতে নিষেধ করে শুধুমাত্র একটি ক্ষেত্রে আপনাকে অনুমোদন দেয়া হচ্ছে তাও অনুমোদনটা এটাকে আরবিতে বলা হয় বকাইজাদ মানে এটা একটা কন্ডিশনাল অনুমোদন দেয়া হচ্ছে বুঝে আসছে যে আপনাকে অনুমোদন দেওয়া হচ্ছে আপনার কাছে স্পষ্ট হয় দলিলের দিক থেকে যেটা সবচেয়ে উত্তম আচরণের দিক থেকে যেটা সবচেয়ে উত্তম এবং এরপরে আপনার যেই মানে তার সাথে যে আলোচনা হবে এই আলোচনাটা হতে হবে সবচেয়ে উত্তম প্রক্রিয়ায় যাতে করে সে এই কথা ভাবার কোনো সুযোগ নেই যে আপনি তার সাথে দূর আচরণ করেছেন ব্যবহার করেছেন এই কারণে মূলত আল্লাহ সোবাহ তারা সেই অনুমোদনটুকু দিয়েছেন বিলিন্দা তিহিয়া আমরা যখন এই আচরণ করব তখন আপনি দেখবেন যে দাওয়াত আসলে আজকে দাওয়াত যুগ হচ্ছে না মানে আমার কথাও কেউ শুনেনা আরেকজনের কথাও কেউ শোনেনা শুনি কারণ আমি তাদের কথা শুনি না এইভাবে চলে যাচ্ছে দাওয়াত কেউ গ্রহণযোগ্য হচ্ছে না দায়ীদের এই মানহাজ হবে সেটা হচ্ছে মাধ্যমে সেটা তুলে ধরতে হবে উত্তম ভাষায় সেটা তুলে ধরতে হবে আর সেটা করতে পারতেছি না সেটা করতে পারতেছি না ফলে এই দাওয়াত গ্রহণযোগ্যতা লাভ করতেসি না বা দাওয়াতের মাধ্যমে আমরা উপকৃত হতে পারছি না এখানে দ্বিতীয় যে পন্টি আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে একটি দিকে মূলত বিতর্ককে মোহিত করা হয়েছে কেন এর কারণ আছে কারণ হচ্ছে মানুষগুলো মানুষের মানুষের দিককে স্টাডি করে আইলম্যাপস এর মধ্যে মানুষের প্রকার উল্লেখ করা হয়েছে कार मैं स्टाडीज्ञने मनोविज्ञानी मैं विषय स्टाडी मानुष के पांच भागे विभक्त कर कागे भागे दीर्घ आलोचना जा रार सूझ नहीं शुद्म एर मध्य एकदम लोक आई मानूस हलो अल मुजहदेल मुजहदेन हलो एकदम प्रथम गोबी ना कि लोक आने चाय मुजहदेल एट प्रकृतिगत भावल लोकर मे स्वभाव आ मानुष्द प्रकृतिगत एक विषय तेजे ग्रुप पांच ग्रुप ग्रुप हमजा दा विको एवं जरा कर शुदू सर बक्त्यो बुझाते अनुमोदन देव हो, देर दे नुम दे नुम हो जादेल कारण के स्वभाव नहीं आसते तक के बोलते हैं तो हाँ ठीक है ঠিক আছে এটা তো এরকমই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কি হবে ঠিক হবে এই জন্য এখানে যে উত্তম প্রক্রিয়ায় উত্তম পদ্ধতিতে বিতর্কের লিপ্ত হওয়া একটি পর্যায়ে কি করা হয়েছে জাহিজ করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ যে দাওয়াতি মিশনে কাজ করেছেন বা যে দাওয়াত দিয়েছেন এই দাওয়াতির মধ্যে আমরা লক্ষ্য করেছি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম উত্তম বিভিন্ন ধরনের বিষয়গুলোকে একদল লোককে বোঝানোর জন্য চেষ্টা করেছেন একদল লোককে বোঝানোর জন্য কি করেছেন চেষ্টা করেছেন তাকে সরাসরি সৈয়তের বিধান বলে দিতে পারতেন কিন্তু শৈতের বিধান যদি তাকে বলে দেওয়া হয় তার মানসিকতা হচ্ছে বোঝাডেল মানসিকতা হচ্ছে সে ঝগড়াটে মানসিকতা হচ্ছে সে বিতর্কে হবে তর্কের মধ্যে লিপতে হবে সুতরাং মানে স্বাভাবিক ভাবে তাকে কি করতে পারবে না এই বিষয়ে তাকে আকৃষ্ট করতে পারবে না এই জন্য রসুল্লাহ সাল্লাহ রাম সেই প্রক্রিয়ার অনুসরণ করলেন না আসল উল্লাহম উত্তম প্রক্রিয়ার অনুসরণ করলেন কেমন এক ব্যক্তি আসলেন বিচার করার জন্য করার জন্য অনুমতি চায় এখন আমরা বলতে বলে লাঠি এটা আন্ত দেখি তার অনুমতি দেয় কিন্তু আজার সাল্লাহসাল্লাম এ কাজ করেন নাই বল তুমি কি মনে করো তুমি যদি কারো বোনের সাথে যদি মায়ের সাথে বিবেচার লিপ্ত হো অথবা কেউ যদি তোমার মায়ের সাথে লিপ্ত হয় তাহলে তুমি এটা হতেই পারে না কেউ যদি তোমার মানে এভাবে যখন সাল্লা তার সামনে তুলে ধরলেন তখন সে তো তখন বলল যে ঠিক যেমনি ভাবে তুমি তোমার কোন বোনের সাথে কোন মায়ের সাথে কোনো নিকটাত্মীর সাথে তুই বিচারে কেউ লিপ্ত হতে তুমি পছন্দ করবে না ঠিক তেমনি ভাবে মানুষ তার বোনের সাথে তার মায়ের সাথে কেউ বিচারে লিপ্ত হোক এটা কখনো পছন্দ করবে না ঠিকই তো কথা তো ঠিকই আছে জিনিসটা মানে উত্তম তাকে বুঝিয়ে দিলেন বিড়লা টি আহ উত্তম প্রক্রিয়া বুঝিয়ে দিলেন এই উত্তম প্রক্রিয়া উল্লাহ সাল্লা কখনো কখনো তালিম দিতেন এটা অনেক দীর্ঘ আলোচনার বিষয় রয়েছে দীর্ঘ আলোচনা হয়েছে এই জন্য এই পদ্ধতির একটা অনুমোদন ইসলামের মধ্যে দেয়া হয়েছে এবং এটি একটি ক্ষেত্রে যায় তবেই তবে সেটি যখনই উত্তম পন্থা এবং উপায় বা পদ্ধতির বিপরীতে চলে যাবে তখন সেটা আর যায় থাকবে না সেটা কিন্তু থাকবে না যখন সেটা লাঠালাঠিতে চলে যাবে আমাদের দেশে বহু আগে আপনারা জানেন কিনা জানারও কথা বহু আগে মানে বিভিন্ন বিষয় নিয়ে মিলাদ নিয়ে কিয়াম নিয়ে ওই নিয়ে সে নিয়ে রাসুল নুরের তৈরি রাশুর মাটি তৈরি তাই নিয়ে বিভিন্ন ধরনের বহস হতো গ্রামে গঞ্জে একেবারে নির একটি মূর্খ হোক তাদের কোনো বহ লেখা নেই হাজার হাজার মানুষ নিয়ে বহস হতো কি বহস এটা মানে এই সমস্ত লোক কিছু জানে না তাদেরকে নিয়ে বহস হতো তাদেরকে নিয়ে বহস হতো এখানে বহস হয়ে লাঠালাঠি হয়ে মানুষ আহত হতো মারা যেত মানে গন্ডগোল হতো আসলে কোনো ধরনের ফায়দা এর মাধ্যমে কেউ লাভ করতে পারতো না কোনো ধরনের ফায়দা হতো না কোনো ধরনের ফায়দা এর মাধ্যমে হতো না এই কারণটা কি এর একটিমাত্র কারণ সেটা হচ্ছে অনুসরণ করেছি এবং এখনো একজন লোক আছে বলছে ঠিক আছে আসেন আপনি আমাদের সাথে বহাজ করেন সেদিন একজন বললেন যে মানে সলাতুল হিন এর নিয়ে তো छड़ा बेपारे बहस की मान तरह छड़ाते बेपारे दर आज एक बार बार दरिल आज सलाते बेपारे बहस करतेलम दल में दलिले क्या आगे दलिल का आगे जानते दलिल दी तेज जिज्ञेस कर आगे दलिल काे क्या जो दलिल का ना जाने एम जहर मानी बहस करा बहस को फायदा नहीं कारण इमाम शाफी हमला মানে আমার জীবনে আমি যখন কোনো মুহাজা করেছি কোনো বহস করেছি যখন কোন আলমের সাথে আমি বহস করেছি তখন আমি নিজেরা করেছি আর যখন কোন জাহের সাথে আমি বহস করেছি তখন আমি নিজের নিজের বোকা সেরে শেষ পর্যন্ত আমি পরাজিত হয়েমের সাথে বহস করলে সে আসলে আইন কি জিনিস সেটা বুঝবে তাকে আপনি সহজেই বুঝাতে পারবেন যে এটা আইন কারণ সাথে সাথে বুঝতে পারবে যেটা এবং শিশুটাকে গ্রহণ করতে পারবে আপনি জাহেল হেন যে বোঝে না তার সাথে কি আপনি জংড়ায় লিপ্ত হবেন তার সাথে কি আপনি বিতর্কে লিপ্ত হবেন তার সাথে কি আপনি বহাস করার জন্য চেষ্টা করবেন এটা বিভ্রান্তি ছাড়া আর কিছুই না এতে কোনো কোন রকম ফায়দা নেই এতে কোনো ধরনের ফায়দা নেই দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর যে পয়েন্টটা আমরা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে সুন্দরের কিছু মৌলিক বিষয় আছে সেগুলো গাইবের সাথে সম্পৃক্ত বিষয় হতে পারে অথবা ইসলামী শরীয়তের মধ্যে কিছু বিধান নির্দিষ্ট করা আছে যে ব্যাপারে। বিধি বিধান আলোচনা করে যাননি কোনো প্রয়োজনও মনে করেন নাই সাহাবিরাও প্রয়োজন মনে করে করেন এগুলো নিয়ে কোন ধরনের খুব কোন ধরনের এগুলো নিয়ে কোন ধরনের সিদ্ধান্বেষণ করা কোনো ধরনের অনুসন্ধান করা এটি মূলত আলোচনতল জামাতের কাজ নয় এটি শুধু যেভাবে বলা হয়েছে সেভাবে আলোচনীতল জামাতের মূল নীতির যেমন একটা আমরা উদাহরণ দিই ওরা অনেকের মধ্যে কিছু আয়াত আছে যে আয়াত গুলো সম্পর্কে আলাদা শুভান তারা বলেছেন এগুলো মুখ হাত এই আয়াতগুলো গুলো হাত যদি এই আয়াত গুলো সম্পর্কে তাহলে শুরু করে হচ্ছে এগুলো ঠিক যেভাবে আছে সেভাবে বিশ্বাস করতে হবে এগুলোর মধ্যে কোনো ধরনের অতিরিক্ত বক্তব্য আর কোনো সুযোগ নেই অতিরিক্ত নিজে এগুলোর মধ্যে নিজের পক্ষ থেকে নতুন কিছু আবিষ্কার করে দেওয়ার কোনো সুযোগ নেই বা নতুন কিছু এখানে ইনক্লুড করার কোন সুযোগ নেই ইসলামিক শরীর সেটাকে অনুমোদন দেয় না এটা মূলত আহতল জামাতের আকিদা কিন্তু দেখা গেছে যে এই খুঁটিরাটি বিষয়গুলো নিয়েও একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো নিয়েও বর্তমানে একেবারে অনুসন্ধান করা হচ্ছে অনুসন্ধান করে যেটি হচ্ছে সেটা হলো এই উম্মার একদল লোক মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছে মানুষ এগুলোর মধ্যে ঢুকলেই বিভ্রান্ত হয়ে যাবে এখন সেই ব্যক্তি যখন এর মধ্যে ঢুকবে যেমন সরাতের মধ্যে ডুববে যখন সরাত আপনি সরাতের কথাটাই আপনি বলেন সরহের রুকু সিজদা এগুলোর মধ্যে যখন কোন ব্যক্তি ঢুকবে এমন এগুলো নিয়ে যখন সে অনুসন্ধান করবে যে তখন সে ব্যক্তি আস্তে আস্তে অনুসন্ধান করতে হলে যে সরাতের পুরেটাই তো একটা ভালতু কাজ গবেষণা বড় গবেষণা হয়ে গিয়েছে গবেষণা শেষ পর্যন্ত একটা রেজাল্টে বসতেছে পুরেটাই তো একটা ভালতু কাজ কেউ নাই কিছু নাই আবার আমাদের এই গবেষক এই গবেষক আমাদের ধামতে বুঝলেন নাম করবেন নাম বললে সে যাবেন ফাজির বাস করেছে মানে অনেক আমি শুনেছি যে আমি তখন ছিলাম না তো অনেক ভালো ছাত্রদের মধ্যে একজন মানে সে প্রসিদ্ধ রব্বুল আরামিন কোরআনের মধ্যে মানুষদেরকে জান্নাতের হুরের ওয়াদা দিয়ে জান্নাতের হুরের প্রবন দিয়ে একটা ছোট লোকের কাজ করেছে ষণায় পৌঁছে গেছে মানে কেন মানে তাকদীর আমাদেরকে লোকের বারবার এটি প্রশ্ন করে আমি জানি না যে লোকগুলো আসলে তাকদীর নিঃশ্বাস কোনো প্রশ্ন করতো না মানে বোঝা গেছে না তার এখানে কনফিউশন আছে শখ আছে সন্দেহ আছে ইমান ঠিক নেই বিশ্বাস করার পরেও প্রশ্ন করে নেই প্রশ্ন করার কোন প্রয়োজন নেই যে কে আল্লাহবুল আলিনে কাজ করেছেন সাহাবিরাও ঠিক একইমান হাজির অনুসরণ করেছেন সাহাবিরা যখন দেখেছেন যে হে আল্লাহ রিন তিনি করে দিয়েছেন তাহলে আর আমরা আমল কেন করবো কি কারণে আমল আছে তখন বলে তোমরা আমল করো তোমরা কাজ করো যে কাজের জন্য সে কাজ তার জন্য সহজ হবে এবং সেখানে কি হবে খারাপ হবে উদাস্লাম এই বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন এই বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন সুতরাং এখানে আর খবদ করার আর অনুসন্ধান করে বের করা আল্লাহবুল্লা আলমিন কিভাবে কিভাবে লিখলেন কেন লিখলেন तो लिखे आगे लिखे रखें दोषा की शासिबेम के बारे फालतु प्रश्न अप्रयोजन प्रश्न कारण हूँ तकदिरने तश्न उत्थन करार को सूझ नहीं प्रश्न उत्थपन करा थे এই মাস আলাদা যেটি আমরা আলোচনা করেছিলাম যে কিছু উদাহরণ দিব কিন্তু প্রয়োজন নেই আপনি পুরাণিকারী মুহূর্তে আদম আলী সাইতাম যে গাছে আল্লাহ তালা মানে যে গাছের কাছে যেতে যেতে নিষেধ করেছেন আল্লাহ তারা কি এই গাছ মানে এই গাছটা মানে একেবারে আল্লাহ আব্বুল আলমিন নির্দিষ্ট করে এই গাছের কাছে যেও না তখন আমরা জান্নাতে যেতে পারিনি আমার গাছে আর পৃথিবী কোন গাছ জান্নাতের কোন গাছ নয় তাহলে হবে এই গাছটা কি গাছ গমগম গাছ নাকি গম গাছ নাকি গাব গাছ নাকি তাল গাছ এখতরাফ করতে করতে মানে চল্লিশটি খরণ কি প্রয়েরছে জানি না তাদেরকে কেউ বলে না কাজ যেহেতু মৌলিক বিষয় সম্পর্কে আসলে স্বচ্ছ স্পষ্ট ধারণা নেই এই জন্য অপ্রয়োজনীয় কাজে নিজের সময় নষ্ট করে নিয়েছে মৌলিক বিষয় বাদ দিয়ে মানে এই ধরনের কাজে পুরাণে কারিমের কিছু মানে বিষয় নিয়ে এভাবে যেগুলো আমাদের সাথে কোনো সম্পর্ক নেই যেমন নূরের তৈরি না মাটির তৈরি এই প্রশ্ন নিয়মিত একটি প্রশ্ন নিয়মিত এই প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিদিন এই প্রশ্নের উত্তর দিতে হবে কেন ওই যেহেতু উময় আসলে তার মৌলিক যেগুলো বিষয় আমাদের জন্য যে মৌলিক বিষয়গুলো জানার দরকার ছিল সেগুলো সম্পর্কে ব্যর্থ হয়ে গিয়েছে এবং সে ফালতু প্রশ্ন নিয়ে তাকে শয়তান করেছে আর এগুলো শৈতানেরই মূলত। শয়তান এই ধরনের পদ্ধতির মাধ্যমে আমাদেরকে চেষ্টা করে যে আমি যাতে আসল জিনিসটা জানতে না পারি যেটা আমার হৃদায়তের জন্য প্রয়োজন যেটা আমার আমলের জন্য প্রয়োজন যেটা আমার জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন যাতে এই কাজগুলো আমি করতে না পারি এজন্য জন্য আমাকে কি করে मान ये प्रश्न व्यस्त रखे शयदान जाए कि व्यस्त रखले मानी सत्यार हेदायत दूरे रखते शयदान से गोली रखे एम विषय नहीं मानुषी आसबेंगे यदि नसर हूदी सल्लम फजल सलात आगे दुआ शिक्षा दिए फजल सलात दुआ शिक्षा दिए अपना दुआा कि फजर सलात रसर उल्लाम एक दुआ रही है कि दुआ था আল্লাহা শিক্ষা দিয়েছেন আমাদের জানতে শুধু দোয়া নয় একজন লোক মনে করতেছে যে দোয়া শিক্ষা দিয়েছে আমার সমৃদ্ধ হয় যে জ্ঞান মাধ্যমে আমার আখিরা সমৃদ্ধ হয় যে জ্ঞানের মাধ্যমে আমার আখ রাতের হয় সে জ্ঞান আমাদের শিখতে পারি এমন জ্ঞান তাহলে বুঝা গেছে আরেক প্রকার জ্ঞান আছে যেগুলো কল্যাণে আসে না আর সেগুলো আমরা শেখার জন্য চেষ্টা করতেছি আমাদের যত বহস যত আলোচনা সব কিছুর ক্ষেত্রে এইগুলো আমরা সবচেয়ে বেশি সম্পৃক্ত হয়ে থাকি ওই সমস্ত জ্ঞান নিয়ে যে জ্ঞান আমার কোনো উপকার আসবে যে জ্ঞান আমার কোনো ফায়দা আসবে না সেই জ্ঞান নিয়ে আমি সেগুলো নিয়ে বাড়াবাড়ি করতে থাকি আবার আরেকটি কাজ করে থাকি যে বিষয়ে আমার জ্ঞান নেই সেই বিষয়ও হস্তক্ষেপ করার জন্য চেষ্টা করে থাকি এবং আলম আল্লাহ তালাই ভালো জানেন আপনি কোনো আলমের কাছে শুনবেন না মানে তিনি মনে যে আমার চি বাবা কে জানেন আল্লাহকে তো সে মানে খেয়ালই করে নাই যে আল্লাহ তালা যে আছেন আপনি আলের প্রশ্ন করেন জিজ্ঞেস করেন তারা দেখবেন ইউনিভার্সিটিতে এই জাহেল কোন রকম পাশ করেছে বুঝতে পারছি যে দান হয়েছে আমাদের একটু খেয়াল করতেছে যদি ভুল না হয় আর কি নাম বললাম না তো সে মানে বলতেছি যে সে নাচ আলবানি কি আলবাণী আমার কাছে বলার মতো যোগ্যতা বাংলাদেশে একদায় চিন্তা করেন মানে আমরা স্পর্ধার কোন পর্যায়ে পৌঁছে গিয়েছি যে আলেমদেরকে মর্যাদা পর্যন্ত দিতে আমরা আছি না মানে আলমদের মর্যাদা পদটুকু পর্যন্ত আমাদের মানে করতে রাজি না মানে এক একজন মনে করেন যে না আমি কি আমি জানি যে মানে আমার ছেলে আর কে আছে মানে আর কারো তিনটা বই বাংলা অনুবাদে এখন এত বড় আলমগ্ন আলমদেরকে বলে যে আরে না কিছু জানে না সেই সবচেয়ে বেশি ভালো মানে তিন চার দিন আগে টেলিফোন করতেছে একটা হাজির সম্পর্কে আমাকে বললো যে এই হাদিসটা মানে আমাকে বলে যে মানে এই বিষয়টা বলেছেন বা আমারও কিছু আছে মানে একেবারে মানে কিছু চেষ্টা করি কিছু পড়া নিয়মিত কিছু পড়ি মানে নিয়মিত একটা সময় কিন্তু আমি মানে পড়ি আর আসা পর্যন্ত পড়তেছিলাম বুঝে আসতে গিয়ে তো কিছু সময় পড়ি তো আমি বললাম না আপনি যে কথা বলছেন যে হাদিসের কিতাব বলছেন এই হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস নেই কখন অনেক তখন তিনি আমাকে আবার করলেন টেলিফোন করে হাদিস একটা ইংরেজিতে পড়ি শুনালেন তখন আমার বললাম যে রসুল্লাহ সাল্লা ইংরেজিতে বলছেন এটা আপনি কি জানেন যে রসুল ইংরেজি জানতেন রসুল সাল্লাহাম কি ইংরেজিতে বলছেন কিনা क्षेत्र आलमदीर के सत्यारि सम्पर्कित कर चेष्टा करना मन कर हिदायत क्या लाभ करब हिदायतर हिदायतर का আমরা আলেমের কাছে যাইতেও রাজি না আলমদেরকে সম্মান করতে রাজি না মানে আলম যারা আছে তাদের আবার আলেমরা মানে তারাও কাউকে মানে আলেম মনে করতে রাজি না আল্লাহবুল আলমিনের আলিম পর্যন্ত তারা মানে স্বীকার করতে রাজি না তো এইভাবে চলবে কিভাবে এই কারণে মূলত এটাহিন হাজের পরিপন্থী আমি শুরু করি যে আমার ইমান হাজ পোষণ করেন না বরং যে ক্ষেত্রে আমাদেরকে নিষেধ করা হয়েছে বিরত থাকতে বলা হয়েছে সেখানে বিরত থাকা আমাদের জন্য ওয়াইজ বাধ্যতামূলক আর যে বিষয় সম্পর্কে আমাদের কোন জ্ঞান নেই সে বিষয়ে একমাত্র জ্ঞান আল্লাহ রাগিনের দিকে সে বিষয়ে মানে আপনি আন্দাজের উপর ভিত্তি করে সে বিষয়ে কোন তথ্য দেওয়ার সুযোগ নেই যেমন আল্লাহ সুবাহ মধ্যে বলেছেন আর রহমান ঠিক আছে মানে এই আয়াতের অর্থ কি হবে সুন্দর আছে ঠিক আছে স্টার আর কি হকের স্টার ভালোই না সামনে এই কি অর্থ হবে আবু রহমান আশিস হম जीत दाड़ा ना बसे किश्लेषण दायित्व এখন মানে একদমের মধ্যে আপনি যে বলছেন আশির আছেন তিনি আশির উপর বসে আছেন আশ্বর কি আমার কাছে আর মতো আর আশ্বর তিনি বসে আছেন ব্যাপারটা এমন কিনা নাকি তিনি দাঁড়িয়ে আছেন আপনার কি মনে করেন এই আইন আমাদের নেই এই আইন আমার বই করার কোন দরকার নেই আশির আছেন তিনি যেই বক্তব্য নিয়েছেন এর বাইরে কোন তথ্য মানুষদেরকে দেওয়ার কোন অধিকার আসল মুহূর্তে ইসলাম দেয়া এই সমস্ত বিষয়গুলো নিয়ে আহ জামাতের আক্রেডা হচ্ছে রূপে এই বিষয়গুলো যেভাবে বলা হয়েছে সেভাবে রেখে দেয় আল্লাহ আলমিন তার হাত সাব্যস্ত করেছেন তার চোখ সব্যস্ত করেছেন তার পা সব্যস্ত করেছেন এখন এই তার চোখ হাত পা এই যে সাব্যস্ত করেছেন আল্লাহ রাবুল আলমিন এটা কোন মানুষের অধিকার নেই যেটা কোন ধরনের प्रकृति की बात हाथ चोक सब्यस्त कर लेनी आल्ला रब्बुल आलमीन मे मानस मानुष चोक बदलें ना बेपारे मौलिक विषय आलोचना हाथ पर मौलिक विषय गुरु के जानते যাব যাওয়ার সুযোগ না। যাই হোক আমরা আজকে যে বিষয়টি মানে মূল বিষয় হচ্ছে যেটা সেটা হলো দিনের ক্ষেত্রে একটি হচ্ছে বিতর্কে লিপ্ত হওয়া আর একটি হচ্ছে দিনের ক্ষেত্রে দলিল উপস্থাপন করা বা সমালোচনা করা বিতর্কে লিপ্ত হওয়া এটি তিরস্কৃত নিন্দিত কারণ বিতর্ক শুরু হয় তাকে মূলত প্রবৃত্তির উপর ভিত্তি করে আর প্রবৃত্তির উপর ভিত্তি করে যা হয় হয়ে থাকে সেখানে মূলত প্রবৃত্ত উত্তম ভাবে উত্তম উত্তমভাবে কাউকে দলিল পেশ করা এটি জায়জ তার বক্তব্যের উপর তবে যদি মনে করা হয় তাকে যে কোনো প্রশ্ন কোনো বিষয় বুঝে আসছে এই উদ্দেশ্যে যে বিতর্কে লিপ্ত হওয়ার জন্য বিতর্কে লিপ্ত হওয়ার জন্য তাহলে সেটাকে কি করতেন এ যেতেন সেখানে হতেন না এবং সেটাই আমাদের মানে উচিত এই পদ্ধতি এই মূল্য প্রশ্ন নেই তো না আল্লাহ মুসিবত প্রশ্ন করলে তো ভয় গিয়ে যাই কারণ কোন বিপদে ইসলামে টুবি গুরুত্ব সম্বন্ধে জানতে চাই ভাই অত্যন্ত কঠিন প্রশ্ন করে দিয়েছেন বলছেন যে আজকেই তো সৈফুল্লাহকে আটকাই দিলাম না ত্রুটি পড়ার গুরুত্ব আছে গুরুত্ব এই যে ইসলাম মূলত মানে ইসলামী আদর্শের মধ্যে এটি মুরুবত বা একটা ভদ্রতা বা মানবিক আচরণের মধ্যে অন্তর্ভুক্ত করে সেটা হল মানুষ তার মাথা ডেকে রাখবে এটা হল স্বাভাবিক বিষয় गुरुत्व इधर मानपी रखा इतने फरज वफलता नसल सल्लाम के पद्धतिपी दिए मान टुपी दीसी मैं पद्धति टुपी देर विषय एक सही आदि सब्यस्त हो बर पुतुपी मध्य মানে বোখারি মুসলিম আবু দাউদ নসাই ইবা তারপরে সুনান থিল্মিজি এই ছয়টি কিতাবের মধ্যে টুপির ব্যাপারে যে একটি হানিস এসেছে আবু কাপ নুমাই থেকে বর্ণিত তার থেকে বললাম আবু কাপ নী থেকে বর্ণিত তিনি বলেন কেনা কিমা নাসুল্লাহানের সাহাবিদের টুপি ছিল রক্ত করলে মানে দুই ধরনের রক্ত করা যায় শব্দের মধ্যে সমস্যা হয়েছে তো এই মুন কার হলো বর্ধিত হাদিস হ্যাঁ কেউ মুন সাকান মানে মাথার সাথে লেগে থাকতো যেটা এটাকে বলা হয়েছে মুথান মাথার সাথে লেগে থাকার তো এই যে মানে ইমাম তিন আহমদুল্লাহ যেটাকে মন খারাপ এই হাদিস সনাদের দিক থেকে মোটেও গ্রহণযোগ্য নয় মোটেও গ্রহণযোগ্য নয় এই হাদিস ছাড়া আর যে কোনটি দিয়েছেন এই বন্যাটি রাসুল সাল্লাহ টুপির কথা বর্ণাদের নেই তাহলে আপনারা বুঝতে পেরেছেন তো হাদিসটা কিন্তু কি নয় মানে এটা মারফুও নয় মানে এই টুপির বন্যা যে এসেছে এটা রাসুল উল্লাহ সাল্লাহ আসলাম থেকে সম্পর্কিত করলে তাহলে মরফু করতো সনাদের দিক থেকে আপনার বুঝতে পারছি এটা সাহাবিনের দিকে সম্পর্কিত করার কারণে এটা মহকুশ এবং মহকুফের মধ্যে মন খারাপ সুতরাং এছাড়া আর কোন বর্ণনা সেই বর্ণনা আসেনি যে এটা মানে টুপি দিতে হবে তবে সেটি নির্ভর করছে এলাকার উপর যে সমস্ত এলাকায় শীত বেশি সেখানে টুপি ব্যবহার করা হতো মাথার সেই মানে নিরাপত্তার জন্য আর মানে শীত বেশি হলে মাথায় যদি বেশি শীত লাগে তাহলে মানুষ নিমোনিয়া হয় আগার বিভিন্ন ধরনের রোগ হতে পারে এই জন্য সেখানে টুপি ব্যবহার করা হতো আরবদের অভ্যাস ছিল কমন অভ্যাস ছিল তারা টুপি ব্যবহার করত তবে সাল্লা ইসলাম পাগড়ি নিয়েছি টুপি ব্যবহার করেছেন মর্মে খাদি সাব্যস্ত হয়েছে তিনি বেশিরভাগ সময় পাগড়ি ব্যবহার করতেন তিনি বেশিরভাগ সময় পাগড়ি ব্যবহার করতেন কিন্তু এখন হচ্ছে কি এখন দুটাই সুন্দর পরিপন্থী কাজ একটা হচ্ছে পাগড়ি ব্যবহার করা হয় শুধু নামাজের সময় নামাজের প্রতিরোধ লাভ করার জন্য এটি সুন্দর পরিপন্থী কাজ দ্বিতীয় নম্বর হচ্ছে টুপির ব্যবহার করা হবে পাগলি ছাড়া পাগলি নেই কিন্তু টুপি শুধু টুপি ব্যবহার করা হচ্ছে তাহলে দুটার সুনার সাথে মূলত মিল নেই দুটার নেই সূন্যার সাথে মিল নেই এই আমাদের এখানে একটু বিভ্রান্তি আছে মানে এই বিভ্রান্তিটুকু মূলত আমরা সেটাকে ঠিক করতে পারিনি খেয়াল রাখতে হবে এই ব্যাপারে মূলত রসুল্লাহ সাল্লাহ ইসলামের পোশাক পরিচ্ছদ যেগুলো আছে এগুলো মূল কথা হচ্ছে এটা হলো আদাতের সাথে সম্পৃক্ত এটা রসুল্লাহ সুল্লাহুল ইসলাম টুপি নিজে তৈরি করতেন না নিজে সিরাই করতেন না এগুলো ওই অঞ্চলে আদাত যেগুলো ছিল সীতা ইসলাম বেশি প্রাধান্য দিতেন এই জন্য সেই অঞ্চলের পরিবেশগত দিকে যেগুলো সবচেয়ে বেশি আহ মানে মানুষের কাছে পছন্দ ছিল সেগুলো পছন্দ করেছেন এবং সীতা ইসলাম গ্রহণ করেছেন এটি আদাতের একটি বিষয় ছিল এটাকে কেউ এই কথা বলেন না যে এটি এবের সাথে সম্পৃক্ত বিষয় এটি এই বাজার সাথে সম্পৃক্ত বিষয় এটা কেউ বলেন নাই সুতরাং এর ব্যাখ্যা হচ্ছে যে বাহাত্তরটি দল মানে তিয়াত্তরের মধ্যে বাহাত্তরটি দলই জাহান হবে শুধু একটি দল নাজাক লাভ করতে পারবে যারা সত্যিকার যাহার থেকে না পাবে তারা হচ্ছে শুধুমাত্র একটি দল আর তাদের পরিচয় একটি রসুলাম হিয়াল জামা এটা হচ্ছে জামাত এটা কি জামাত আবার জামাত বলতে মানে আপনারা কি বুঝে গেছেন জানে আমরা তো মানে ভালোই বুঝে যান জামাত বলতে কোন সুনির্দিষ্ট দল নয় বুঝতে كده جماعه হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জামাত কি বরাবর জামাতুল মুসলিমিন যেই দলের উপর যেই মানে manhajir উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবীদের করে গিয়েছে এই কারণে উম্মতে আরাবাতের মধ্যে انا আলাইহি ওয়া اصحابি যার উপর আমিয়া মঙ্গমার সাহাবীরা প্রতিষ্ঠিত রসুল্লাহ সাল্লাম এভাবে পরিচয় করে দিয়েছেন এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেবো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হল রসুল সাল্লামসাল্লাম এদের পরিচয় কোরআন এবং মাধ্যমে দিলেন না কোনো সুনির্দিষ্ট মূলনীতির মাধ্যমে দিলেন না বুঝতে আসছে কিনা কোন মূলনীতি বলে দিলেন না যে এই মূলনীতি এটা বলেনা বরং একটা গ্রুপকে নির্দিষ্ট করে দিলেন কেন যে কেউ যেভাবে ব্যাখ্যা করতে পারত। এখন আর ব্যাখ্যার কোনো অবকাশ নেই সাহাবিদের মানুষ থেকে বিচ্ছুত হয়ে গেলেই সে নাজাত লাভ করার কোন আশা করতে পারবে নাহলে শেষ করে একটা প্রশ্ন না বাংলাদেশে বর্তমানে বাহাত্তর টিসলামী দল আছে এই দলগুলো সম্পর্কে না ইসলামী দল যেগুলো শুধু টাকা খাবার একটা দল লড়াই দিচ্ছি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তালা হেফাজত করুন অবশ্যই বহু টাকাই আমাদের হাতে দিয়েছিল কিন্তু আল্লাহ রবিনের জন্য নিজে মিসকিন সেজে দাঁড়িয়ে আছে এখনো মিসকিন সেজে আছে এখন এই দলগুলো সম্পর্কে ওই বললাম না এগুলো শুধুমাত্র দুনিয়ার হতম দুনিয়ার এই নিকৃষ্টতম বস্তু গুলো মানে নিয়ে কারাগারি করা যেমন কুকুর একটা হাড্ডি নিয়ে একজন একটা দুটা কুকুর যেভাবে কারাগারি করে ঠিক এই কারাগারি ছাড়া আর কিছুই না এই কারাকারি ছাড়া আর কিছুই না এখানে আর অতিরিক্ত কিছুই নেই একটি দলের মধ্যম শহর দাওয়াতের নেই এবং মান সম্পর্কে অধিকাংশ লোক জানেও না আহ্বান করে তারাই হৃদয় নয় এখানে হচ্ছে আকিদাগত দিক থেকে যারা ফেরকাবাদিতে লিপ্ত হয়ে গেছে তাদের কথা বলা হয়েছে এটা হচ্ছে রাজনৈতিক দল বিভিন্ন দল হবে এবং আরো অনেক দল হবে শত শত দল হবে আমরা কোন দলের অনুসারী হবো ওই আমরা তো আমাদের দলের অনুসারী হব না আমরা আমরা দলের অনুসারী হব না আমরা মানহাজের অনুসারী হব সেই হচ্ছে সাহাবিদের মানহাজ যার উপর সাহাবিরা প্রতিষ্ঠিত ছিলেন এবং যেখানে আল্লাহ ইসলাম কথা বলেছেন কথা বলেছেন। আসসালামাইকুম আলাইকুম আসসালাম সরাসরি কোরআনের কোরআনে আয়াত তিলাবাত করে দাওয়াত দেওয়া যাবে কি যাবে কি মানে এটা প্রশ্ন করতেছেন কি কোরআনে আয়াত করে দাওয়াত মানহাজ হচ্ছে কোরআনে আয়াত তিলাবাত করা নবীদের মানহাজ দেখেন এমন বা দেওয়া যাবে কি রাস্তায় তেলাবাদ করতে পারেন দোকানে তেলাবাদ করতে পারেন ওকাশ মেলায় গিয়ে ভালো মেলা না বুঝতে পারছে কিনা জাইলি সমাজের মধ্যে ওকাজ জেন না এই দুইটা মেলা ভালো মেলা ছিল না মানে এমন কোন ভালো মেলা ছিল না মেলায় যাবে। তাও দেওয়া যাবে যেমন নিজেই নামাজ পড়লাম না কিন্তু বেশি বেশি নামাজের দাবার দিলাম কিন্তু এই দাওয়াতের কোনো লাভ নেই এই মানে এটা হলো কিসের দাবার দিয়েছেন আপনি জানেন না মানে আলো মানে বাতি আলো নেই এতে অন্ধকার ছাড়া আর কিছুই পাবে না এর মাধ্যমে কেউ রাস্তা পাবে না রাস্তা পাবে না কারণ দাওয়াতের মধ্যে যদি আসল জিনিস না থাকে দাওয়াতের মূল জিনিস থাকে তাহলে এই দাওয়াত একেবারে ব্যর্থ দাওয়াত এই আগে আমল ঠিক করতে হবে তারপরে দাওয়াত দিতে হবে আমলটা খুবই ইম্পর্টেন্ট ইন্টারনেটের বিজ্ঞাপন ব্যবসাটা কি হালাল এবার বলতে হবে যে সেটা কোন ধরনের বিজ্ঞাপন মানে যদি হালাল বিজ্ঞাপন হয় থাকে তাহলে এই বিজ্ঞাপন ব্যবসা হারাল কোনো সেখানে যদি হারাম কোনো জিনিস ইনক্লুড না থাকে দিয়ে সবখানে দোয়া করা যায়